सम्मानित दर्शक श्रोता भाई बन अलम अल्लाह अपने सबा शांति आजकल अनुष्ठान स्वागत हम ड्मद नायक आजकल अनुष्ठान परिचालन आज आजकल अनुष्ठान शुरूते ही कुरान तेलवाद कर कारी रेहान अली কন্তল ফিল فَتَلَمَنَ النَّاسَ وَمَن أَحْيَا এতক্ষণ আপনারা শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সুর আল মাইদার ছয় নং পাড়ার বত্রিশ নম্বর আয় কেউ যদি কোনো মানুষকে হত্যা করে সেটা যদি নরহত্যা বা দুনিয়ায় ধ্বংসাত্মক কোনো কাজের অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো। আর যদি কোনো মানুষ কারো জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জীবন রক্ষা করল আমি সেই সব মুসলিম ও অমুসলিম পুলিশ অফিসার অ্যাডভোকেট আর বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানাতে চাই যারা আজ ডক্টর জাকির নায়ককে এই অনুষ্ঠানে অনুরোধ করেছেন সন্ত্রাস ও মুসলমান এই বিষয়ে কিছু বলার জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি জাস্টিস হসভার্ট সুরেশকে যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি জাস্টিস হসবার সুরেশ বোম্বে হাইকোর্টের একজন জাজ ছিলেন উনি রিটায়ার করেন উনিশশো একানব্বই সালে মানবাধিকার আন্দোলনের একজন অগ্রপথী জাস্টিস হসভার্ট সুরেশ ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং ন্যায়পরায় ইন্ডিয়ায় বিভিন্ন আইনের জার্নাল ম্যাগাজিন আর নিউজ তার লেখা নিয়মিতভাবেই প্রকাশিত হয় তার নতুন বই ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ হিউম্যান রাইটস এক বাক্যে অসাধারণ তিনি অনেক আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা দিয়েছেন বোম্বে হিন্দু মুসলমানের রায়টের উপর লেখা উনিশশো বিরানব্বই ও তিরানব্বই সালে তার এই রিপোর্টের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন শিরোনাম ছিল জনগণের বিচারক হিসেবে গুজরাটে মুসলমান গণহত্যার উপর তার রিপোর্ট ক্রাইম অ্যাসেনমেন্ট হিউম্যানিটি দুই হাজার সালের নভেম্বর মাসে আহমেদাবাদে প্রকাশিত হওয়ার পর যথেষ্ট পরিমাণে প্রশংসা অর্জন করেছিল তার রিপোর্টে এসেছে মুম্বাইয়ের দলিতরা কেরালার ছাত্ররা গুজরাটের খ্রিস্টানরা আর সেগুলো চোখে পড়ার মতো আমি অনুরোধ করব প্রধান অতিথিকে কিছু বলার জন্য ভাইও বোনেরা এখন আসছেন জাস্টিস হজবর্ড সুরেশ বন্ধুরা আমি শুরুতেই ইংল্যান্ডের বিখ্যাত বিচারক লর্ড টার্নিং এর কথা না বলে পারছি না তিনি একবার একটা কথা বলেছিলেন অভিনেতাদের মতো অন্যকে খুশি করার জন্য বিচারকরা কথা বলে না বিচারকরা উকিলদের মতো মামলায় জেতার জন্য কথা বলে না ঐতিহাসিকদের মতো অতীতকে জানার জন্য বিচারকরা কথা বলে না বিচারকরা কথা বলে রায় দেওয়ার জন্য আমি একজন রিটায়ার্ড জাজ টায়ার্ড জাজ না আমি এখানে কোনো রায় দেব না তবে আমি কথা বলবো। আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি মানুষের অধিকার নিয়ে আমি আগেও কথা বলেছি যখনই কোন অন্যায় চোখে পড়েছে আমি তার প্রতিবাদ করেছি যখনি কোথাও ভায়োলেন্স দেখেছি তার বিরুদ্ধে কথা বলেছি আর আমি সব সময় চেয়েছি বিচারকরা এসব জায়গায় কথা বলুক যদি বিচারকরা এই সব অন্যায় অবিচারের প্রতিবাদ না করে তাহলে আমাদের মধ্যে আর কে কথা বলবে আমাদের কাছে এটা এখন প্রমাণিত সত্য যে সন্ত্রাসীদের ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে প্রত্যেক দেশের সরকারই আরো বেশি ভায়োলেন্স জন্ম দেয় এইভাবে ভায়োলেন্স বাড়তেই থাকে আর এইভাবে আপনি এই সমস্যার কোন সমাধান পাবেন না ১৯৮৪ সালে দিল্লি আর তার আশেপাশে কিছু এলাকায় বেশ কিছু বোমা বিস্ফোরণ হয়েছিল এটা করেছিল খালিস্তানিরা সে সময় খালিস্তানিদের বিদ্রোহ ইন্ডিয়া বেশ জোরে চলছিল সে সময় খালিস্তানিরা ছিল সন্ত্রাসী তাই এই সন্ত্রাসীদের জন্য আমরা একটা আইন বানালাম से नाम लीम ताडा खुबी निष्ठुर आईन और आज टाडार बनाने प्रचुर निरीह मानुष के अरेस्ट कर जस्टिस अजित सिंह बेच पाज हाईकोर्टर एक रिटायर्ड जज वयस्क मानुष তিনি কি করলেন একটা জনসমাবেশে তিনি পাঞ্জাব সহ সারা ইন্ডিয়ায় যে অত্যাচার চলছিল সেটা নিয়ে কথা বলেছিলেন সেই জনসমাবেশে তিনি বললেন যে একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাব এখন এই টাডা আইনে দেশের সংহতি নিয়ে একটা বিষয় ছিল দেশের সংহতি নষ্ট হয় এমন কোনো কথা কেউ বলতে পারবে না দেশের কোন জায়গার অবস্থা নিয়ে কেউ কোন মন্তব্য করতে পারবে না কে বলতে পারত না কাশ্মীরের স্বাধীনতা পাওয়া উচিত বা অন্য কোনো জায়গার স্বাধীনতা পাওয়া উচিত কেউ বলতে পারতো না আর যদি কেউ বলতো সেটা একটা অপরাধ তাই জাস্টিস অজিত সিং বেঞ্চ শুধু বলেছিলেন একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাব। তার মানে হলো অত্যাচার থেকে মুক্তি অবিচার থেকে মুক্তি তাকে অ্যারেস্ট করা হলো। তার হাতে পড়ানো হলো হাত করা হাইকোর্টের একজন জাজের হাতে হাত করা এই অবস্থায় রাস্তা দিয়ে হাটিয়ে তাকে নিয়ে যাওয়া হল হাইকোর্টে এক বছরের বেশি আর অবশেষে কে হলো যে নোকে আইনটা ছিল এরকমই টাডা আইনের ক্ষমতা বলে পঁচাত্তর হাজারেরও বেশি মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল সবাই জেলখানায় ছিল কাউকে জামিন দেওয়া হয়নি আর এই টাডা আইনে পুলিশ স্বীকারোক্তি আদায়ের জন্য চালাত বিভিন্ন রকমের সব টর্চার ভয়ঙ্কর সব টর্চার চালানো হতো আর এভাবেই স্বীকারোক্তি নেওয়া হতো আর তারপর উনিশশো সালে এন সরকার টাডা নামের এই কুখ্যাত আইনটাকে বাতিল ঘোষণা করলেন তখন দেখা গেল হাজার হাজার মানুষের উপর অত্যাচার করা হয়েছে আর অবিচার করা হয়েছে কিন্তু তখন দেখা গেল বাহাত্তর হাজার কয়েদিকে সে মুক্ত করে দেয়া হল ট্রায়াল হলো না কেস হলো না কোনো কিছুই হল না শুধু শুধুই তারা মাসের পর মাস বছরের পর বছর জেলখানার ভেতরে অত্যাচার সহ্য করেছে আর এছাড়াও এই কুখ্যাত টাডা আইনে আমরা দোষী সাব্যস্ত করতে পেরেছি মাত্র এক দশমিক আট পার্সেন্টকে কিন্তু তারপরও টাডা আইন এক সময় কার্যকর ছিল পুলিশ হয়ে গিয়েছিল স্বেচ্ছাচারী পুলিশ যা খুশি তাই করতে পারত কেউ কিছু বলতে পারত না পলিটিশিয়ানরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই টাডা আইনকে ব্যবহার করত যে কোনো লোককে তারা অ্যারেস্ট করে জেলখানায় আটকে রাখতে পারত আর কোনোভাবেই জামিন পাওয়া যেত না তারপর উনিশশো সালে টাডা বাতিল করা হলো কারণ এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল আমরা সবাই প্রতিবাদ করেছি টাডা খুবই নিষ্ঠুর একটা আইন আর আমরা এই ধরনের কোন আইন চাই না আর এ ধরনের আইন দিয়ে সন্ত্রাস বন্ধ করা যাবে না বরং সন্ত্রাস আরো বাড়বে তারপর সালে বাতিল করা হলো ঘটলো পঁচানব্বই সালে সেই আর তারপরপরি আমরা যেটা করলাম ইন্ডিয়াতে কোনো কিছু হয়নি যা কিছু হওয়ার সেটা হয়েছে নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কিন্তু বুশ ঘোষণা দিলেন যে একেবারে সঙ্গে সঙ্গে যে এইটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বুশ আরো বললেন যারা আমাদের সাথে নেই তারা আমাদের শত্রু আর আমরা সবাই তখন বললাম ও না না আমরা আমেরিকার পক্ষে আমরা বুশের পক্ষে আমরা কি করলাম আমরা আরো একটা আইন বানালাম পোটা এই আইনও সেই একই ঘটনা ঘটালো পোটা বহুমুখী একটা আইন একটা হোল্ড অল আইন টাডা আইনে যেটা হয়েছিল এখানেও সেটাই ঘটল অনেক মানুষের উপর অত্যাচার হয়েছে অনেক মানুষের উপর অত্যাচার হয়েছে তারা সন্ত্রাসী হোক বা না হোক তারা অনেকেই জানে না তাদের অপরাধ কি এই ধরনের আইন এরকম আইন মানুষের মধ্যে শুধু আতঙ্কই বাড়ায় এই কথাটা প্রাসঙ্গিক কারণ মানুষ এখন পোটা নিয়ে কথা বলে তারা পোটার মতো আইন চায় মানুষ দু সালে বোম্বে ট্রেনের সেই বোমা বিস্ফোরণ দেখেছে দুই দিন আগের ঘটনাও দেখেছে মানুষ বলছে যে কঠিন কোন আইন ছাড়া সন্ত্রাস দমন করা যাবে না আমি আপনাদের বলি কঠিন আইন দিয়ে কখনো সন্ত্রাস থামানো যায় না এই দেশের কোথাও না এই পৃথিবীরও কোথাও না এই যে এখন আমাদের পোটা আইনটা আছে এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়েছে আর সেখানে কি হল যখন এটা নিয়ে বিতর্ক চলছিল তখন পার্লামেন্টে আক্রমণ করা হল দু সালে তেরোই ডিসেম্বর তারপর এই আইনটা পাশ করানো হলো। তারপর কলকাতায় ইউএস ইনফরমেশন সেন্টারে বোমা মারা হলো। তারপর আশাদে সেটা ছিল দু সালে চব্বিশে সেপ্টেম্বর তারপর রঘুনাথ মন্দিরে দু হাজার নভেম্বর তারপর মুম্বাইয়ের ঘাটকুপায় বুলন্দে দোসরা ডিসেম্বর তারপর গেট অফ ইন্ডিয়ায় একদম বাজারের মধ্যে দু সালে পঁচিশে আগস্ট তাহলে এই আইন থাকা সত্ত্বেও এইসব বোমা বিস্ফোরণ চলছে লাভ হচ্ছে না দুই সালে ইন্ডিয়ার তখনকার সে বছর ঘটেছিল যদিও সেখানে অনেক আর্মি নিরাপত্তারক্ষী ছিল আইনও ছিল দু সালে ইন্ডিয়াতে আক্রমণের জায়গায় এক হাজার সাতশো সাতজন সন্ত্রাসী সেই সময় নিহত হয়েছে তার মধ্যে পাঁচশো আট জন অন্য দেশের নাগরিক কাশ্মীরে গত সতেরো বছরে এ পর্যন্ত মারা গিয়েছে আশি হাজারেরও বেশি মানুষ অনেকে স্রেপ হারিয়ে গেছে একই ঘটনা ঘটেছে পাঞ্জাবে পাঞ্জাবে সেই সময় খালিস্তানিদের বিদ্রোহ চলছিল হাজার হাজার মানুষ সে ফারিয়ে গেছে কেউ জানে না তাদের কি হয়েছে এমনকি এখনো এই কয়েক বছর আগেও বিয়ান নদীর পারে অনেক লাশ অনেক কঙ্কাল অনেক মানুষের পাওয়া গেছে মনে আছে আমি সেখানে গিয়েছিলাম একটা এনকোয়ারি করেছিলাম আমি সেখানে গিয়ে সেটা লক্ষ্য করলাম সেখানে লোকজনদের সাথে কথা বলেছিলাম কয়েকটা বাড়িতেও গিয়েছিলাম বেশিরভাগ বাড়িতেই যুবক বা তরুণরা কেউ নেই বয়স্ক লোকজন আছে বাচ্চা ছেলে পেরেলেও আছে কেউ বলতে পারে না তাদের কি হয়েছে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল গভীর রাতে আর দিন তারা ফিরে তাই। কথা একটি অবিরাম প্রক্রিয়া খুন তার বদলা খুন কাশ্মীরে আর মণিপুরে আমি মণিপুরে গিয়েছিলাম সেখানেও একই অবস্থা ছত্তিশগড়ে হয়েছে তেলেঙ্গানায় হয়েছে এরকম আরো অনেক জায়গায় কোনোখন নিয়ম হয়ে গেছে সেদিন প্রধানমন্ত্রী বললেন যে আমাদের একটা কাউন্টার টেরারিস্ট অর্ডেন্স প্রয়োজন কে হবে এই কাউন্টার টেরারিস্ট অর্ডানেন্স আপনি আর আমি আমরাই কি প্রধানমন্ত্রীর কাউন্টার টেরারিস্ট অর্ডিন্যান্স আমি আসলে জানি না প্রধানমন্ত্রী একথা বলেছেন কাশ্মীরে কি হয়েছিল তোমরা ফিরে যে তোমার লোকদেরকে বোঝাও এভাবে যুদ্ধ করতে নিষেধ করো আর ইন্ডিয়া প্রতি তাদের বিরূপ মনোভাব বদলাবার ব্যাপারে সাহায্য করো তারা বলল আমরা গেলেই আমাদের মেরে ফেলা হবে তারপর আমাদের সরকার বললো যা আমরা ওদের অস্ত্র দেব তখন এই লোকগুলো অস্ত্র হাতে নিয়ে ফিরে গেল আমার মনে আছে একবার ইলেকশনের সময় পাঞ্জাবে যেটা আছে পিইউডি এ ডেমোক্রেটিক রাইটস অর্গানাইজেশন একটা রিপোর্ট ছাপাল আর সেই রিপোর্টে বলা হল যে এখানে পাঞ্জাবে ভোট নেওয়া হচ্ছে বন্দুকের মুখে সেখানে আর্মি আছে তাদের কাছে অনেক অস্ত্র আছে প্রতিরক্ষা বাহিনীর কাছে অস্ত্র আছে এছাড়াও অস্ত্র আছে আর অনেক অনেক দলের কাছে অনেক মানুষের কাছে প্রতিরক্ষা বাহিনীর কাছে ইন্ডিয়ার মানুষ এখন বন্দুক সামনে দাঁড়িয়ে আছে এভাবে কি সমস্যার সমাধান হয় ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স এরপর দেখেন ছত্তিশগড়ে সরকার কি করেছে ছত্তিশগড়ে অনেক মাওবাদীরা আছে নক্সলপন্থীরা আছে তাদের শেষ করার জন্য আমরা সেখানে আদিবাসীদের নিয়ে বানালাম একটা বাহিনী প্রায় পাঁচ হাজার আদিবাসীকে নিয়ে তৈরি করা হলো এই বাহিনী সেটার নাম দিলাম তারপর আদিবাসীরা সব মারা গেল নকশালপন্দিরা এখনো সেখানে আছে এইসব ব্যাপার নিয়ে আমাদের একটু ভাবতে হবে তাই আমি যেটা বলতে চাই তা হলো এই দেশে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীর প্রকাশ্যে বিচার হয়নি এখন পর্যন্ত হয়নি আমরা শুধু হত্যাই করেছি যেমন ধরেন বোম্বে তেরানব্বই সালে একটা বিস্ফোরণ হয়েছিল তেরানব্বই সালে অপরাধীকে আমরা এখনো বের করতে পারিনি কারা এই কাজ করেছে কারা আমরা জানি না। এর লোকজন জেলখানার ভেতরে বন্দী আছে বছরের পর বছর কবে তাদের মামলা হবে শুনানি হবে বিচার হবে এ ব্যাপারে তারা কিছুই বলতে পারে না এটাই বাস্তবতা এছাড়াও আপনারা দেখতে পাবেন আকসাদ্দার মন্দিরে আক্রমণ করা হয়েছিল এখানেও যারা আক্রমণ করেছিল তাদের মেরে ফেলা হয়েছে चारिदी के चलते हम देश जुड़े अन्याचार बड़े गण्यूरिटी सोसाइटी पुलिस जाते খবরের কাগজে হয়তো দেখেছেন যে অ্যান্ট অফ হিলে একটা লাশ পাওয়া গেছে একটা বাড়িতে একটা পরিত্যক্ত বাড়িতে সেখানে কেউ ছিল না ঘটনাটা যেটা ঘটেছিল পুলিশ জানতে পেরেছিল যে পাকিস্তানি কিভাবে জানি না গুলি করলো মেরে ফেললো কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই নেই তাই নিজেদের সিকিউরিটির জন্য সোসাইটি মেনে নিল কেউ কোনো প্রতিবাদ করেনি কে মারা গেল কেউ জানে না আর পুলিশ এই ধরনের আইন চায় কারণ এটা তাদের হেল্প করে তাদের কোনো কিছু प्रमाण करा दरकार नहीं पुलिस स्टेशने आटके आट रखते दिन दिन अभिजोग छाड़ा छाड़ा इनभेस्टिगेशने कथा कि माइनरिटी कमिशन गोक जन जो के जड़ो पुलिस स्टेशने नहीं पुलिस स्टेशन उसर स्टेटमेंट नाम रेकर्डे नाम लेखा नाम एफआईआर थे अथवा अन् इनफरमेशने क्योंकि पुलिस स्टेशन नहीं आनी बोलते तुम्हें एक ससपेक्ट अपनी चेहे ना তবুও আমি সাসপেক্ট আমাকে আটকে রাখলেন আমার ওর টর্চার করলেন দিনের পর দিন আটকে রাখলেন কোথাও এন্ট্রি নেই রেকর্ড নেই তারপরে একদিন জুড়ে দিলেন আমার সাথে একজন পাকিস্তানের নাম এটা কোন ধরনের আইন তাই এখন সিকিউরিটির নামে পুলিশ যা খুশি তাই করতে পারে এনকাউন্টারে যে কেউ মারা যেতে পারে এখানে এখানে কোন তদন্ত হবে না সিকিউরিটির দোহাই গিয়ে আপনার ওপরে সব সময় নজরদারি করা সম্ভব যেমন ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব লেনদেন আপনাকে করতে হবে চেকের মাধ্যমে সিকিউরিটি দোহাই দিয়ে দেখবেন যে মুম্বাইতে এখন নতুন নিয়ম হয়েছে যে আপনি কোন বাই পারবেন না আপনার বাসা ভাড়া দিতে পারবেন না যদি ভাড়া দিতে চান তাহলে আপনাকে আপনাকে কোন পুলিশ অফিসারকে জানাতে হবে তাই পুলিশকে সব কিছু জানাতে হবে এইভাবে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়ে ধীরে ধীরে কৃতদাসে পরিণত করা হচ্ছে আসলে বর্তমানে পুরো পৃথিবীতেই এটা চলছে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে দাসে পরিণত হচ্ছি এটাই বাস্তবতা এটা নতুন কিছুই না যখন টাডা আইনটা করা হয়েছিল সেটাও করা হয়েছিল সিকিউরিটির জন্য সুপ্রিম কোর্ট জানতো এটা একটা নিষ্ঠুর আইন অন্যায় আইন মানেকা গান্ধীর সেই ঘটনার পর কেউ এটার পক্ষে ছিল না কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে সমর্থন করেছে এবারও দোহাইটা ছিল ইন্টারনাল সিকিউরিটি দহাইটা হল সিকিউরিটি সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর আসল পোট আইন আবারও সিকিউরিটির দহাই দিয়ে তারপর এলো আর্ম ফোর্সের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এই আইন দিয়ে তারা উত্তর পশ্চিম ইন্ডিয়ার মণিপুর এলাকা ছাড়খাড় করে দিয়েছে তারপরও সিকিউরিটির দহাই দিয়ে আমরা এটাকে সমর্থন করি आगे जानतम समाज न्याय विचार सामाजिक अर्थनिक सबकिू अवस्था तबाई के एक मना रखते बुझते भायलेंस के बंद करते हमें समाधान समाधान ना भायलेंस समाधान ना भायलेंसर समाधान हिसाब कायलेंस आकना देखते समाज क्या ये सन्सगुलो हम আমাদের বুঝতে হবে এইসবের পেছনের কারণটা কি জন্য এসব হচ্ছে আর এই জিনিসটাই আমাদের সরকারকে বুঝতে হবে অর্থ দিয়ে না এইসব নিষ্ঠুর আইন দিয়ে না আমাদের সমাজে এখনো অনেক বেশি অন্যায় আর অবিচার হয় ইন্ডিয়ার যেখানেই আপনি যান না কেন সব জায়গায় অন্যায় হচ্ছে বড়লোক আর ক্ষমতাবানরা যা খুশি তাই করে তাদের কিছুই হয় না আমেরিকা যে কোনো দেশকে দখল করতে পারে তাদের কিছুই হবে না ইন্ডিয়াতেও বড় লোক আর ক্ষমতাবানরা কিছুই কেয়ার করে না তারা যা চায় তাই পায় কিন্তু গরিবরা গরিবদের কি হয় একেবারে গরিব যারা তাদের জন্য প্রজেক্ট হয়েছে আমরা তাদের নিয়ে অনেক প্রজেক্ট করেছি আমার কাছে এ ব্যাপারে একেবারে বিস্তারিত ইনফরমেশন আছে নর্মদা বাদের কথাই ধরুন তারা সবাই ঘর হারালো যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের কি হলো, হাজার হাজার আদিবাসী তাদের কি হল তারা তাদের জমি হারিয়েছে তাদের জন্য কিছুই করা হয়নি মুম্বাইতে ৪০ লক্ষেরও বেশি মানুষ বস্তিতে বসবাস করে আমাদের সরকার কি করছে সরকার ওই বস্তিগুলো ভাঙছে আমাদের বাসস্থানের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাসস্থানের অধিকার আশ্রয়লাভের অধিকার এটা তো মানুষ হিসেবে আপনার মৌলিক অধিকার আমাদের সব ধরনের অধিকার ভুলে যাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে আগেও অনেক অনেকবার কথা বলা হয়েছে আর্টিক্যাল নাম্বার 21 মর্যাদার সাথে প্রাসঙ্গিক সবকিছু আমাদের জীবনের জন্য প্রয়োজন আমাদের খাদ্য আমাদের পোশাক আমাদের বাসস্থান আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা আমরা আজকে কি করছি আমরা এসব নিয়ে চিন্তাও করছি না সরকার আসলে কোনো কাজই করছে না সরকার তার কোনো দায়িত্বই পালন করছে না সরকার ধীরে ধীরে সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছে एधरण परिस्थिति मानुष की करी आपके बाड़ी के बेर है जदि को आदालते न्याय विचार ना पान आपनी की करप्रदेश हजार हजार मानुष आत्महत्या कर বারবার তারা আদালতে আপিল করেছে সরকার এই ব্যাপারে উদাসীন সরকার কিছুই করেনি মানুষ এখানে কি করবে এগুলোই হলো প্রশ্ন মনে আছে একবার অরুন্ধীতি রায় বলেছিলেন এই ধরনের পরিস্থিতিতে যখন মানুষ ন্যায় বিচার পায় না কোনো সাহায্য পায় না সেই সময় তারা যা করে সেটা হলো, তারাই সব অত্যাচারকে অস্বীকার করতে চায় আমার মনে আছে আমি গুজরাটে গিয়েছিলাম সেখানে অনেক ছোট ছোট ছেলে পেলে দেখেছি যাদের মা বর্ণের ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে কেউ তাদের গাইড করেনি কেউ তাদের লেখাপড়া শেখায়নি কেউ তাদেরকে মনোচিকিৎসা বা সাহায্য করেনি আতঙ্কটা তখনও ছিল তারা কি করবে কে তাদের ন্যায় বিচার দেবে কিভাবে তারা ন্যায় বিচার আশা করতে পারে আমি অস্ত্র ধারণের বিরুদ্ধে কথা বলছি না তবে সরকারের একটা দায়িত্ব আছে আর সরকারের এটা মনে রাখতে হবে সরকার যদি ভিক্রিমদের সাহায্য না করে তাহলে ভিক্রিমরা নিজে থেকেই সমস্যার সমাধানের চেষ্টা করবে এইটাই আসল কথা তাই অরুন্ধী যেটা বলেছিলেন যখন ভিক্রিমরা আর ভিক্রিম হতে চায় না তাদের বলা হয় সন্ত্রাসী আর এভাবেই আমরা সবাই সমাজের বিভিন্ন অন্যায় আর অবিচারে শিকার হচ্ছি প্রতিদিন আমাদের সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত তবে নিষ্ঠুর কোন আইন দিয়ে নয় কাউন্টার টেরারিস্ট অর্ডানেন্স তৈরি করে নয় কোনো একটা বিশেষ জাতির উপর অত্যাচার চালিয়ে নয় অবিচার করে নয় বরং প্রত্যেক মানুষকে তার অধিকারটা দিতে হবে মানুষের খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার মানুষের শিক্ষার অধিকার সুস্বাস্থ্যের অধিকার ভালো একটা জীবিকার অধিকার এইসব যদি এই সব অধিকার নিশ্চিত করা হয় আপনার থেকে এই সমাজ একটা পরিবর্তন আসবে এইটুকু বলেই আমি আমার কথা শেষ করব সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য ধন্যবাদ ধন্যবাদ জাস্টিস অকবর সুরেশ আমাদের চারপাশে প্রতিদিন যে অন্যায়গুলো ঘটতে দেখি সেগুলোর ব্যাপারে আপনার সুচিন্তিত মতামতের জন্য আপনি যেভাবে সত্যকে তুলে ধরলেন সেটা আসলেই আমাদের সবার যথেষ্ট উপকারে আসবে এখন আমি আবারও ইসলামিক রিচার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মূল আলোচনা অনুষ্ঠানে আলোচনার পরে থাকবে উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব সেখানে আপনি ডক্টর জাকির নায়ককে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের পৃথিবীতে এখন সন্ত্রাস যে বেড়ে গিয়েছে তাতে করে আমাদের পক্ষে যুদ্ধ আর শান্তিকে ধর্ম আর রাজনীতিকে আলাদা করা কঠিন মিডিয়ার রিপোর্টের কারণে পৃথিবীর মানুষ আজ মুসলিমদের ভয় পায় ইসলামকে ভয় পায় পৃথিবীর কোটি কোটি মানুষ আমরা সবাই আশ্চর্য হই আশেপাশে সমস্ত মুসলমানরা একটা কথাই ভাবে সন্ত্রাস কি মুসলিমদের সম্পত্তি আমাদের আজকের অনুষ্ঠানের বক্তা ডক্টর জাকির নায়ক যিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুম্বাই একজন মেডিকেল ডাক্তার আর ইসলাম ও অন্যান্য ধর্মের উপর আন্তর্জাতিক ক্ষেত্রসম্পন্ন বক্তা ড জাকির গত দশ বছরে পৃথিবী জুড়ে এক হাজারেরও বেশি বক্তৃতা দিয়েছেন পৃথিবীর একশো বেশি দেশের টিভি চ্যানেলে তার অনুষ্ঠান প্রচারিত হয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় সন্ত্রাস কি মুসলিমদের সম্পত্তি এখন বলবেন ড জাকির আলহামদুলিল্লাহ রিসম রহমান রহিম বকুল বাতিল কানি ফদ্রী স্লি অ এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী সম্ভাষণে আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ বারাকাত আপনাদের সবার উপরে দয়া শান্তি আর আশীর্বাদ বর্ষিত হোক সর্বশক্তিমান আল্লাহ সোবান আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বিশ্বে সন্ত্রাস কি মুসলমানদের সম্পত্তি প্রথমে আসুন বোঝার চেষ্টা করি সন্ত্রাস এই শব্দটার আবিধানিক অর্থ কি আর বদলানোর কারণ ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক ঘটনা সন্ত্রাস শব্দটার সংজ্ঞা দেয়া খুবই কঠিন তবে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হচ্ছে যে সন্ত্রাস কোন হিংসাত্মক কাজের মাধ্যমে কোন রাজনৈতিক লক্ষ্য অর্জন করা বা কোন সরকারকে কোন পদক্ষেপ নিতে বাধ্য করা এই সন্ত্রাস শব্দটা প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল সতেরশো নব্বইয়ের দশকে সে সময় ফরাসি বিপ্লবে আর এই সতেরোশো দশকে একজন কূটনীতিক এডমান বার্ক একজন ব্রিটিশ কূটনীতিক তিনি এই শব্দটা দিয়ে বুঝিয়েছিলেন সে সময় ফ্রান্সের জ্যাকোবেন সরকারকে আর সতেরশো থেকে চুরানব্বই সাল পর্যন্ত বলা হয়ে থাকে সন্ত্রাসের শাসনকাল সন্ত্রাসের সময়কাল আর ম্যাক্সমিলিয়ান তিনি ছিলেন এই সরকারের প্রধান আর এই সময়ের মধ্যে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন তিনি গিলোটিন চড়িয়েছিলেন হাজার হাজার নিরীহ মানুষকে ইতিহাস এখন আমাদের বলে যে রবস্পিয়ার তখন পাঁচ লক্ষেরও বেশি মানুষকে অ্যারেস্ট করেছিল আর তার মধ্যে চল্লিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল দুই লক্ষেরও বেশি মানুষের হয়েছিল নির্বাসন আরও দুই লক্ষেরও বেশি মানুষ জেলখানার ভেতরে অনাহারে আর অত্যাচারে মারা গেছে তাহলে এই সন্ত্রাস শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীদের বোঝানোর জন্য আজকে আমাদের আন্তর্জাতিক মিডিয়া আছে আর সেখানে একটা কমন স্টেটমেন্ট সেটা দেয়া হচ্ছে বারবার বিশেষ করে পশ্চিমা মিডিয়া আর সেই স্টেটমেন্টটা হলো সব না তবে সব সন্ত্রাসী মুসলমান আর এই স্টেটমেন্টটা এখন ইন্ডিয়াতেও চলে এসেছে বিশেষ করে দুই সালে এগারো জুলাইয়ের পর বোম্বে ট্রেনের ভেতরে সেই বোমা বিস্ফোরণের পর বিশেষ করে বোম্বে আর এখন আমরা দেখি जे एमुन की इंडिया कर बोकसलमान आसार चेष्टा कर इतिहास हमला नहीं पृथ्वी इतिहास आगे की बोले? রেকর্ডগুলো দেখি ঊনবিংশ শতাব্দীতে আমরা এমন কোন সন্ত্রাসী হামলা খুঁজে পায় না যেটা মুসলমানরা করেছে সময় যেহেতু এখানে কম তাই আমি উনবিংশ শতাব্দীর সবগুলো কথা বলতে না আমি মাত্র কয়েকটার কথা বলছি আমরা জানি উনিশশো সালে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের রাস্তায় তিনি একটা বুলেট প্রুফ গাড়িতে করে ঘুরছিলেন তখন এক বোমা বিস্ফোরণে একুশজন নিরীহ পথচারী মারা গেল তিনি বুলেট প্রুফ গাড়ি থেকে বের হলেন আরেকটা বোমা ফাটল তিনি মারা গেলেন তাকে কোন মুসলমান মারেনি তাকে হত্যা করেছিল ইগনেসি বুলবুস থেকে আসা একজন পোল সে অমুসলিম ছিল সে ছিল নৈরাজ্যবাদী আমরা জানি আঠারোশো সালে শিকাগো শহরে হে মার্কেট স্কোয়ারে শ্রমিকদের মিছিলের মধ্যে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল আর বারো জন নিরীহ মানুষ মারা গিয়েছিল কাদের মধ্যে একজন ছিল ডিজেন নামে পুলিশ আরো সাতজন আহত পুলিশ পরে হাসপাতালে মারা গিয়েছিল এই ঘটনার জন্য যারা দায়ী তারা মুসলমান ছিল না আটজন নৈরাজ্যবাদী সবাই অ মুসলিম ছিল যদি আমরা বিংশ শতাব্দীর সন্ত্রাসী হামলাগুলো ভালো করে দেখার চেষ্টা করি আমরা জানি ইতিহাস আমাদের বলে যে উনিশশো এক সালের ছয় সেপ্টেম্বরে সে সময়ে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি তাকে লিওন নামে একজন নৈরাজ্যবাদী হত্যা করেছিল লিওন তাকে দুইবার গুলি করেছিল সে অমুসলিম ছিল আর ১৯১০ দশ সালের পহেলা অক্টোবরে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল আর সেটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসের টাইম নিউজ পেপার বিল্ডিং এখানে একুশজন নিরীহ মানুষ মারা গিয়েছিল এই বোমা বিস্ফোরণের জন্য যারা দায়ী তারা দুইজন ছিল খ্রিস্টান তাদের নাম ছিল জেমস আর জোসেফ তারা ছিল ইউনিয়ন লিডার তারাও অমুসলিম ছিল আমরা জানি যে ১৯১৪ সালের ২৮ জুন সারায়ভতে অস্ট্রিয়ার আর্কডিউক ফ্রান্স এবং তার স্ত্রী সোফিয়া একসাথে নিহত হয়েছিলেন এখান থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ আর এই হত্যাকাণ্ডের জন্য যে লোকগুলো দায়ী ছিল তাদের দলের নাম ছিল ইয়াং বসনিয়া আর তাদের বেশিরভাগই ছিল সার্বিয়ান তারাও অমুসলিম ছিল ইতিহাস থেকে আমরা জানতে পারি যে উনিশশো সালের ১৬ এপ্রিল হয়েছিল একটা বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছিল বুলগেরিয়ার রাজধানী সোফায়ার সেন্ট ন্যাডেলিয়া চার্চে এখানে একশো জনেরও বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল আহত হয়েছিল পাঁচশো জনেরও বেশি এটা ছিল বুলগেরিয়া নিজের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ আরেকটা কাজ করেছিল বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টি তারাও অমুসলিম ছিল আমরা জানি ইতিহাস আমাদের বলে যে উনিশশো চৌত্রিশ সালের নয় অক্টোবর যুগস্লোভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার তাকে একজন বন্দুকধারী হত্যা করে যার নাম ছিল ভ্লাদা জার্জিদ সেও একজন অমুসলিম ছিল প্রথম যে আমেরিকান প্ল্যানটা হাইজ্যাক করা হয় সেটা কোনো মুসলমান করেনি কাজটা করেছিল ওট্রিজ নামে এক অমুসলিম সে প্লেনটা হাইজাক করে নিয়ে যায় কিউবায় আর পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নাই। আমরা যদি সন্ত্রাসী আক্রমণের ইতিহাসটাকে দেখি তাহলে জানতে পারবো যে উনিশশো আটষট্টি আটাশে আগস্ট গুয়েতেমালার অ্যাম্বাসেডার তাকে হত্যা করেছিল একজন অমুসলিম উনিশশো সালে জাপানের অ্যাম্বাসেডারকে ছুরি মেরে হত্যা করেছিল এক জাপানি অ মুসলিম ব্রাজিলের অ্যাম্বাসেডারকে ওই একই বছরে অপহরণ করে একজন অমুসলিম সেই বিখ্যাত ঘটনা ওকলা হামা সেটা হয়েছিল উনিশশো সালের উনিশে এপ্রিল সেখানে বোমাভর্তি একটা ট্রাক ওকলাহমার ফেডারেল বিল্ডিংয়ে আঘাত করে মারা যায় একশো জন নিরীহ মানুষ আহত হয় আরো কয়েকশো প্রথম দিকে খবরের কাগজে লেখা হয়েছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র দিনের পর দিন কয়েকদিন পরে জানা গেল যে কাজটা দুজন ডানপন্থী দলের সমর্থকের খ্রিস্টান তাদের নাম তিমথি আর টেরি এরাই ওকলাহমার ফেডারেল বিল্ডিং এ বোমা বিস্ফোরণটার জন্য দায়ী তবে খবরটা যখন আসলো কয়েকদিন কাগজে থাকলো তারপর হাওয়া তার আগে দিনের পর দিন মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই আট বছরের মধ্যে দুইশো সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা অনেকগুলো দল আছে ইরগুন স্টার্ন গ্যাং হ্যাগানা আর আমরা জানি কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণটার কথা ঘটনাটা ঘটেছিল উনিশশো সালের বাইশে জুলাই বিস্ফোরণটা ঘটিয়েছিল ইরগুন নেতৃত্বে ছিলেন মেনাকেন বেগান এখানে একানব্বই জন নিরীহ মানুষ মারা গিয়েছিল তার মধ্যে আঠাশ জন ছিল ব্রিটিশ একচল্লিশ জন আরব সাতজন ইহুদি এছাড়া আর ছিল জন। এই ইরগুন গ্রুপ আরবদের মতো পোশাক পরেছিল যাতে লোকজন মনে করে আরও এই ঘটনা ঘটিয়েছে এটার জন্য দায়ী ছিলেন মেনাকেন বেগান আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ এখানে একানব্বই জন মারা যায় আর সেই সময়টাতে মেনাকেন বেগান তাকে এক নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে খোদ ব্রিটিশ সরকার পরবর্তীতে কয়েক বছর পরে তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী और तर किद परे शांति नोबल प्राइज पे चिंता करें जे मानुष्ट खी जे मानुष्ट खून करीह मानुष के से प्रधानमंत्री हाय इजराइल और कैकदिन पर नोबल प्राइज प शांति तक सन््रासी दलगुली जमन स्टैंड गैंग इरगुन हेगाना सब दलगुली और नेतारा जमन आइजा रबिन মেনাকেম বেগান এরিয়াল স্যারন এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য যদি পৃথিবীর ম্যাপটা দেখেন ১৯৪৫ সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে और प्येस्टाइनता है एन लोकगुली प्येस्टाइन लोक दे दी जोर तर देश फेत चाय ती रखे इजराइल चिंता करें हिटलर षाट लक्ष इी मेरे इहुदीते बेर दिए प्येस्टाइने क्या प्येस्टाइन दे दे त्ञातिभा दे देश चाहिए जार्मानी फिर जावा उचित यूरोपे जा চিন্তা করেন প্যালেস্টাইনি তাদের স্বাগতম জানিয়েছিল ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত চাই ফেরত দেন লোকে আপনাকে বলবে সন্ত্রাসী ঠিক এই ঘটনায় ঘটেছে আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা তাদের দেশ ফেরত চায় আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকার এই অন্যায় মেনে নিচ্ছে আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাডার মেন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এমনকি উনিশশো সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মুরাকে আর ৫৫ দিন পর তাকে হত্যা করে আরও যদি দেখেন এরকম দল এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানেও আছে দ্য জাপানিজ রেজ আর্মি তারা একটা বৌদ্ধকাল্ট ওম সিন্দ্রিকীয় বৌদ্ধকাল্ট আর তারা একবার নার্ভাস দিয়ে টোকিও সাবয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি সেখানে মারা গিয়েছিল মাত্র বারো জন তবে পাঁচ হাজার জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় নাভ গ্যাসের কারণে আহত হয়েছিল এরা সবাই বদ্ধ ইংল্যান্ডে একশো বছরের বেশি সময় আই আর আইরিশ রিপাবলিকান আর্মি বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এরা সবাই ক্যাথলিক তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না তাদের বলা হয় আই আর আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র উনিশশো সালে তিনটা বোমা বিস্ফোরণ প্রথমটাতে সাতজন মারা গেছে দ্বিতীয়টা মারা গেছে এগারো জন তৃতীয়টা মারা গেছে নয় জন উনিশশো সালে দুটো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবর্ড বারে তারা পাঁচজন নিরীহ মানুষকে হত্যা করেছে আহত হয়েছে ৪৪ জন বার্মিংহাম বারে একুশ জন নিরীহ মানুষ এই বিস্ফোরণে মারা যায় আর একশো জন আহত হয় সময় কম তাই আমি সবগুলো আক্রমণের কথা বলতে পারছি না সামান্য কয়েকটা বলছি মাত্র কয়েকটা কথা উনিশশো সালে তারা লন্ডনে একটা বোমা ফাটায় সেখানে দুইজন মারা যায় আহত হয় একশো জনের বেশি এরপর উনিশশো ছিয়ানব্বই সালে আইআরএ বোমা ফাটায় ম্যানচেস্টার শপিং সেন্টারে সেখানে আহত হয় দুশো জন উনিশশো সালে ব্যামব্রিজ বোমা বিস্ফোরণ সেখানে পাঁচশো পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে সেখানে পঁয়ত্রিশ জন নিরীহ মানুষ আহত হয়েছিল সে একই বছরে ইতিহাস থেকে আমরা জানতে পারি অম্যাগ বোমা বিস্ফোরণের কথা পাঁচশো পাবন্নের একটা বোমা ছিল একটা গাড়িতে আর উনত্রিশ জন নিরীহ মানুষ মারা গিয়েছিল আহত হয়েছিল তিনশো জন আর এই রেকর্ডগুলো লিখেছে অমুসলিম যায় এগুলো কোন মুসলমান লেখেনি সব রেকর্ডে অমুসলিম সোর্স থেকে এমনেসটি বিবিসি ইন্টারনেটে গিয়ে আপনিও চেক করে দেখতে পারেন তবে প্রায় দেখা যায় যখন সংখ্যাটা বেশি তখন কিছুটা হের হয় যেমন আজকে জানলাম কতজন মারা গেছে দুশো জন আর চুরানব্বই জন আর তিরানব্বই জন তাই আমি বললাম দুশো বেশি যদি সংখ্যাটা অনেক বেশি হয় তখন কিছুটা কম বেশি বলা হয় সংখ্যাটা কম হলে এটা হয় না এসবকিছু অমুসলিমদের লেখা দুই সালে আয়ারে বোমা ফাটালো বিবিসিতে কিন্তু আয়ার এ কে কখনোই ক্যাথলিক সন্ত্রাসী বলে ডাকা হয় না আজকে ইংল্যান্ডের সরকার খুব বেশি ভয় পাচ্ছে মুসলমান সন্ত্রাসীদের আমি ঠিক জানি না এ পর্যন্ত ব্রিটিশ সরকারের ইতিহাসে কতগুলো বিস্ফোরণের ব্যাপারে তারা নিশ্চিত যে মুসলমানরা এগুলো করেছে আমরা ইতিহাস থেকে জানতে পারি যে স্পেন আর ফ্রান্সে সন্ত্রাসী সংগঠনের নাম ইটিয়ে তারা এ পর্যন্ত ৩৬টি আক্রমণ চালিয়েছে আর আফ্রিকার অনেক অনেকগুলি সন্ত্রাসী সংগঠন আছে তার মধ্যে একটা প্রধান দল সবচেয়ে কুখ্যাত দলগুলির একটা সেটা হলো দ্য লর্ডস স্যালভারেশন আর্মি এটা একটা খ্রিস্টানা সন্ত্রাসী দল তারা বাচ্চাদের সন্ত্রাসী আক্রমণের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে আর শ্রীলঙ্কায় আপনারা এল কথা শুনেছেন তামিল টাইগার তারা এখন পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সবচেয়ে হিংস্র সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি তাদের সদস্যরা আত্মঘাতী বোমার ব্যাপারে এক্সপার্ট আর তারা এমনকি বাচ্চাদেরও এই কাজে লাগায় প্রশিক্ষণ দেয় আর বাচ্চাদের দিয়েও তারা আত্মঘাতী হামলা ঘটায় সাধারণভাবে আমরা প্যালেস্টাইনে আত্মঘাতী হামলাকারী বা ইত্যাতী হামলাকারাঘাতী করেছে তারা হল এলটি এবার আমরা ইন্ডিয়ায় আসি প্রায় দেখা যায় বেশিরভাগ সন্ত্রাসী আক্রমণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় কাশ্মীরি বিদ্রোহীদের কথা সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে আলোচনা করা যাবে কিন্তু এর মধ্যে কতবার আমরা শুনতে জাস্টিস তিনি বললেন ইন্ডিয়াতে ঘটনা ঘটে যাওয়ার কথা আমি ঠিক জানি না এই আক্রমণের মধ্যে কথা আপনারা খবরের কাগজে পড়েছেন কতগুলো যারা এই ব্যাপারগুলোর সাথে জড়িত যেমন জাস্টিস হসবেট সুরেশের মতো মানুষ বা যারা ফিল্ডে আছে তারা জানে কিন্তু সাধারণ মানুষ এই ব্যাপারে কিছুই জানে না যখনই সন্ত্রাসী আক্রমণের কথা বলা হয় বেশিরভাগ সময় লোকজন বলে মুসলমান সন্ত্রাসীদের কথা কেন ইন্ডিয়াতে প্রায় সবগুলো ধর্মের মানুষের মধ্যে সন্ত্রাসী সংগঠন আছে প্রায় সবই আমরা শিখ সন্ত্রাসীদের কথা জানি বিন্দ্রানওয়ালা গ্রুপ পাঞ্জাবে আমরা জানি যে ইন্ডিয়ান সরকার ১৯৮৪ চুরাশি সালের পাঁচই জুন শিখদের স্বর্ণমন্দি দখল করে সেখানে একশো জন মানুষ মারা যায় প্রতিশোধ হিসেবে কয়েক মাস পরে উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর সে সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে হত্যা করে তারই একজন সিকিউরিটি গার্ড সে ছিল শিখ যদি আপনি সাউথ এশিয়ান টেরোরিজমের ওয়েবসাইটে যান এটা মুসলমানরা অসলিমরা সেখানে সন্ত্রাসী আক্রমণের লিস্টটা দেখবেন সব সন্ত্রাসী আক্রমণে মুসলমানদের যোগ্যতা খুবই কম তবে মিডিয়ায় এই কথাগুলো কখনো বলা হয় না আপনি উত্তর পূর্ব ইন্ডিয়া প্রদেশগুলিতে যান সেখানে ত্রিপুরা যান সেখানে খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন আছে যেমন এটিএফ অল ত্রিপুরা টাইগার ফোর্স এনএলএফটি ন্যাশনাল লিবার ফ্রন্ট অফ ত্রিপুরা তারা খ্রিস্টান তারা অনেক হিন্দুকে মেরেছে ইন্টারনেটে গেলে দেখতে পাবেন চারজন হিন্দু খুন আটজন মারা গেছে দু সালের দোসরা অক্টোবর চুয়াল্লিশ জন হিন্দু মারা যায় আর অনেক আহত হয় এদের আক্রমণে এরা খ্রিস্টান আসামে আছে উলফা উলফা একাই গত ১৬ বছর সময়ের মধ্যে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তারা ইন্ডিয়ার মাটিতে চালিয়েছে সাতশো উনপঞ্চাশটি আক্রমণ তারা কাশ্মীরি বিদ্রোহীদেরও লজ্জায় ফেলে দিয়েছে সাতশো উনপঞ্চাশটি নিশ্চিত সন্ত্রাসী আক্রমণ তবে খবরের কাগজে আমরা শুধু কাশ্মীরিদের আক্রমণ সম্পর্কে জানতে পারি আর মনে আছে কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ আমাকে প্রায় বলা হয় ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা বলার জন্য কাশ্মীর থেকে আমাকে অনেকবার বলা হয়েছে তবে যাবো কি যাব না এই দ্বিধাদ্বন্দ্ব ছিল অবশেষে দুই হাজার সালে সেপ্টেম্বরে ঠিক করলাম কাশ্মীরে যাব সেখানে শ্রীনগরে একটা বক্তৃতা দিলাম সেখানে লোকজন আমাকে জানালো যে গত ১৪ বছরের সরকার এই প্রথম কোন বক্তৃতা অনুষ্ঠানের অনুমতি দিল আমার বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাশ্মীরের পোলো গ্রাউন্ডে সেখানে হাজার হাজার লোক এসেছিল এই অশান্ত অবস্থাতে সরকার আমাকে সিকিউরিটি দিয়েছিল আমি ভাবছিলাম মেশিন গান হাতে লোকগুলো আমার সাথে কেন আমি সেখানে গুলমার্গ পেলগাম বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলাম আর আমার মনে হয়নি যে সিকিউরিটির প্রয়োজন আছে এরপর আমি আসামে গেলাম বক্তৃতা দিতে সেখানে এয়ারপোর্টের আমার সাথে সাথে দেখলাম চারপাশে সিকিউরিটি গার্ড আমি ভাবলাম কেন পরে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম আলহামদুলিল্লাহ সেখানে সিকিউরিটি না থাকলে আজ আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না আমি জানতাম না আমি জানতাম না যে আসামে এত সন্ত্রাসী সংগঠন আছে উলফাদের ট্রেনিং দেওয়া হয় শুধু মুসলমানদের মারার জন্য তারা সবাই হিন্দু খবরের কাগজ বা মিডিয়ায় কয়বার এদের নিয়ে রিপোর্ট হয়েছে কারণ এটা উত্তক্ত করে না এই রিপোর্ট নিয়ে ছোট্ট একটা খবর হবে খবরটা ছাপা হবে কিন্তু কতজন সেটা খেয়াল করবে হেডলাইন হবে না ছোট্ট একটা খবর এদেশের সন্ত্রাসী দলগুলির একটা হলো। নক্সলপন্থীরা মাওবাদীদের কথা আমরা জানি মাওবাদীরা কমিউনিস্ট আর ইন্ডিয়াতে কমিউনিস্ট যতগুলো আক্রমণ হয়েছে বেশিরভাগই করেছে মাওবাদীরা শুধুমাত্র নেপালেই গত সাত বছরে তারা নিরানব্বইটা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে আর ইন্ডিয়ার ছয়শটি জেলার মধ্যে ইন্ডিয়ার সরকারের রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসের উপর ওয়েবসাইট অনুযায়ী এই কয়েকদিন আগে নয় সেপ্টেম্বর টাইমস অব ইন্ডিয়া এসেছে প্রথম পাতায় না ভেতরে তবে খবরটা একটু বড় যে রকেট রকেট গোলাবারুদের একটা ভান্ডার আটশো মাওবাদীদের কাছে কথা ছিল পুলিশ এগুলো আটক করে সেই সাথে বাজেয়াপ্ত করে তিরিশটা রকেট লাঞ্চারও ছিল চিন্তা করেন এটা ইন্ডিয়ার ইতিহাসে কোন সন্ত্রাসী সংগঠনের সবচেয়ে বড় অস্ত্রের চালান যেটা সরকার ধরেছে আটশো পঁচাত্তরটা রকেট তারা সময় অন্ধ্রপ্রদেশের ডিজিপি হতবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে এই রকেট লঞ্চার দিয়ে তারা পুলিশ হামলা করতে পারে। কোনো ট্যাংকে ধ্বংস করতে পারে ছয়শ মিটার দূর থেকে অর্ধ কিলোমিটারেরও বেশি দূর থেকে তারা ইন্ডিয়ান ট্যাংক বা পুলিশ স্টেশনে হামলা করতে পারে আমাদের কিছুই করা থাকবে না রকেট লঞ্চার কিন্তু তারপরও মানুষ ভয় পায় কাদের যাদের দাঁড়িয়ে আছে যারা মাথায় টুপি পরে যারা প্যান্ট পরে গোড়ালির উপরে তারা কি রকেট লাঞ্চারের চেয়েও বিপজ্জনক কেন কেন এভাবে টার্গেট করা হচ্ছে বিশেষ করে মুসলমানদের মিডিয়াকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা যদি আমরা ভালো করে দেখি নিশ্চিতভাবে বলা যায় কোনো দ্বিধা ছাড়াই যে সন্ত্রাস শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি নয় শুধু সেটাই নয় এই সন্ত্রাসের ব্যাপারে মুসলমানদের তেমন কোন কৃতিত্বই নেই ইসলামেও এটার অনুমোদন দেওয়া হয়নি ইসলামে এটা নিষেধ করা আছে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে কথা বলতে পারবো না যে সব ধর্মই বলে আপনি নিরীহ মানুষকে হত্যা করবেন না তবে এটা নিশ্চিতভাবে বলতে পারে যে বেশিরভাগ ধর্মই এই ধর্মগুলির বেশিরভাগই ধর্মগ্রন্থগুলো পড়লে জানতে পারবেন যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা উচিত না আর এই সবগুলো ধর্মের লিডার হল ইসলাম ইসলাম বলছে পবিত্র কোরণেশা আল মাই এদের বত্রিশ আয়াতে আছে শুরুতেই কোরআনের যে তেলাওয়াত আপনারা শুনেছিলেন বলা হয়েছে যে যদি কোন মানুষ হোক সে মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করল আমি অনেক ধর্মগ্রন্থের কথা জানি যেখানে বলা হয়েছে যে নিরীহ মানুষকে হত্যা করা উচিত না তবে কোরআন শুধু একথাই বলছে না কোরআন বলছে যদি কেউ অন্য কোন মানুষকে হত্যা করে আর সেটা যদি হত্যাকাণ্ডের অপরাধ বা দুর্নীতির অপরাধ অথবা দেশের বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকেই হত্যা করলো কোরআন এখানে আরও এক ধাপ গিয়ে বলছে যদি কেউ অন্য কোন মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিটাকেই হত্যা করলো আমি এমন কোন ধর্মগ্রন্থের কথা জানি না যেটা বলছে যদি আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানব জাতিকেই হত্যা করলেন আর এরপরও কোরআন বলছে যে যদি আপনি কারো জীবন বাঁচান কোন মানুষের জীবন তাহলে আপনি যেন পুরো মানব জাতিকেই বাঁচালেন ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা এসেছে আরবি সিল থেকে যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথা ইসলাম শব্দটার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা ইসলাম সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করে নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম নিন্দা করে যাই হোক না কেন হোক সেই টুইন টাওয়ার অ্যাটাক অথবা সে সাতই জুলাইয়ে ইংল্যান্ডে পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে নিউ টাওয়ারে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে লন্ডনের বোমব্লাস্টে ৫০ জনের বেশি মারা গেছে অথবা তিরানব্বই সালে সিরিয়াল বোমব্লাস্ট বোম্বে সেখানে দুইশো জনের বেশি মারা গেছে যে বোমাগুলো রিসেন্টলি ফেটেছে দুই হাজার ছয়ের জুলাই সেখানে দুইশোর মানুষ মারা গেছে এগুলো সব নিন্দনীয় সব নিষিদ্ধ নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে পাওয়া যাবে না অনেক অনেক মুসলমান সময় এসব কথা বলতে গিয়ে থেমে যায় কিন্তু আমি এখানে থামবো না আমি এখানে বলতেই থাকবো আমি অবশ্যই নিন্দা করব আফগানিস্তানে যে হাজার হাজার আফগানি মারা গেল ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেল গুজরাটে যে হাজার হাজার মানুষ মারা গেল যেসব মানুষ মারা গেল প্যালেস্টাইনে যেসব মানুষ মারা গেল লেবানোনে এখানে আমরা থামতে পারি না আপনি কাকে ভয় পাচ্ছেন সব ধরনের সন্ত্রাস যেখানে নিরীহ মানুষ মারা যায় সেগুলোর নিন্দা করা উচিত সেটা মুসলমান করুক বা অ করুক আমাদের কাছে প্রমাণ নেই যে নাইন ইলেভেন অথবা সাতই জুলাই অথবা বোম্বের ট্রেনে সিরিয়াল বোম এগুলো মুসলমানরাই করেছে এটা শুধুমাত্র একটা অনুমান তবে যাই হোক সত্য সেখানে যাই হোক সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক এর নিন্দা করা উচিত এর সবাই নিষিদ্ধ করেন সন্ত্রাস কোন ধর্মের একচেটিয়া সম্পত্তি না কখনোই না তবে যদি ভালো করে দেখি অনেক সন্ত্রাসী আছে যারা দাবি করে যে তারা কোন ধর্মের অনুসারী যদি ভালোভাবে দেখি সব ধর্মে এরকম সন্ত্রাসী আছে খ্রিস্টান সন্ত্রাসী আছে ক্যাথলিক সন্ত্রাসী আছে ইহুদি সন্ত্রাসী আছে হিন্দু সন্ত্রাসী আছে মুসলমান সন্ত্রাসী আছে বৌদ্ধ সন্ত্রাসী আছে শিখ সন্ত্রাসী আছে সন্ত্রাসীরা বিভিন্ন ধর্মের অনুসারী তবে বেশিরভাগ ধর্মই নিরীহ মানুষ হত্যা করাকে সবসময় নিন্দা করে যদি আমরা জরিপ করে দেখি যদিও আমরা জানি যে কোন ধর্মই নিরীহ মানুষ হত্যা করতে বলে না और जदि जो आप जरिप कर बर कर चेष्टा करी लोकगुली सबसे बस मानुष हत्या करा धर्म अनुसारी एक नम्बर पृथ्वी जो लोकटा सबसे बसह मानु हत्या कर लोकटा के हिटलार हिटलार गैस चेम्बारे षाट लक्ष ही होती मेरे से और परोक्ष भाव द्वित विश्वजुदे कत मानुष मारा गुद छे। शय कोटी मानुष एक नम्बर সে কি মুসলমান ছিল সে ছিল খ্রিস্টান জোসেফ স্ট্যালিন তার আরেকটা আঙ্কেল জো ধারণা করা হয় স্ট্যালিন দুই কোটি মানুষকে মেরেছিল স্ট্যালিনের নির্দেশে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে এবার চীনের দিকে দেখি মাউসেতুম চীনে দেড় থেকে দুই কোটি মানুষকে হত্যা করেছে মাউসেতুম সেও ছিল অমুসলিম সে মুসলমান ছিল না ইতিহাস আমাদের বলে মুসলিনই শুধুমাত্র ইটালিতেই হত্যা করেছিল চার লক্ষ মানুষকে নিরীহ সব মানুষকে যে লোকটার নামে ফরাসি বিপ্লবের নামকরণ করা হয়েছে ম্যাক্সমিলিয়ন রস্প্রিয়া তার নির্দেশে দুই লক্ষের বেশি মানুষ অনাহারে আর অত্যাচারে মারা গেছে হত্যা করা হয়েছে চল্লিশ হাজারেরও বেশি মানুষকে অশোক আপনারা জানেন শুধুমাত্র কলিঙ্গের যুদ্ধেই হত্যা করা হয়েছিল এক লক্ষের বেশি মানুষকে এক লক্ষেরও বেশি মানুষ সে কি মুসলমান ছিল সে হিন্দু ছিল আমাদের ধর্মেও বেশ কিছু কুলাঙ্গার আছে ইতিহাস সাধামে কথা বলে কয়েক লক্ষ মানুষকে সে হত্যা করেছিল ইন্দোনেশিয়ায় মোহাম্মদ এই লোকটাও প্রায় পাঁচ লক্ষ মানুষ হত্যা করেছে তবে হিটলারের তুলনায় এটা কিছুই না আঙ্কেল জোর তুলনায় কিছুই না জোসেফ স্ট্যালিন মাওসাতুং এর তুলনায় কিছুই না গণচীনের এদের প্রত্যেকের কাছেই মুসলমানদের সবগুলো হত্যাকাণ্ড একটা শিশু আমি এ কথা বলছি না যে এই লোকগুলো তাদের ধর্ম ঠিকভাবে মেনে চলত তারা কেউ ধার্মিক ছিল না তাহলে তারা কখনোই এভাবে মানুষ করতে পারত না কিন্তু তারপরও আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি আমরা দেখি যে মুসলমানদের টার্গেট করা হচ্ছে মুসলমানদের বলা হচ্ছে মৌলবাদী তারা চরমপন্থী বলা হচ্ছে সন্ত্রাসী এই মৌলবাদী শব্দটার অর্থ আসলে মৌলবাদী শব্দটার অর্থ হল যে কোনো মানুষ একটা নির্দিষ্ট বিষয়ের মূলনীতি অনুসরণ করে উদাহরণস্বরূপ যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায় তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো জানতে হবে আর অনুসরণ করতে হবে যদি সে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না যদি কেউ ভালো গণিতজ্ঞ হতে চায় তাকে সেক্ষেত্রে গণিতের মূলনীতি ভালোভাবে অনুসরণ করতে হবে যদি সে গণিতের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয় সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না আপনি ঢালাও ভাবে বলতে পারবেন না যে মৌলবাদীরা সবাই ভালো অথবা সবাই খারাপ একটা মানুষ কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলা উচিত যদি কেউ মৌলবাদী ডাকাত হয় যার কাজ হল ডাকাতি করা সে সমাজের জন্য খারাপ আর অন্যদিকে যদি কেউ মৌলবাদী ডাক্তার হয় সে হাজারটা মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য ভালো তাহলে একটা মানুষ যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপরে আপনি ভালো খারাপ বলতে পারেন আমি এখানে আমার কথা বলতে পারি আমি একজন মৌলবাদী মুসলমান আর আমি মৌলবাদে মুসলমান হওয়ার জন্য গর্বিত কারণ আমি জানি আমি ইসলাম ধর্মের সব মূলনীতি মেনে চলার চেষ্টা করি আর আমি জানি যে ইসলাম ধর্মের মূলনীতিগুলোর মধ্যে একটা নীতিও মানবতার বিরুদ্ধে কোনো কথা বলে না এমনটা হতে পারে এমনটা হতে পারে যে ইসলাম ধর্মের কিছু মূলনীতি অমুসলিমদের কাছে মনে হতে পারে মানবতার বিরুদ্ধে তবে আপনি যদি ইসলামের সেই মূলনীতিগুলোর ব্যাখ্যা দেন বুঝিয়ে বলেন তাহলে একটা নিরপেক্ষ মানুষও পাবেন না যে বলতে পারে যে ইসলামের মূলনীতিগুলো মানবতার বিরুদ্ধে কথা বলে এই মৌলবাদী শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে পাবেন এই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল খ্রিস্টানকে বোঝানোর জন্য সেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে আমেরিকায় যারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল তাদের বলা হয় প্রোটেস্টেন্ট খ্রিস্টান প্রথম দিকে চার্চ বিশ্বাস করত বাইবেলের কথাগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে এই প্রোটেস্টেন্ট খ্রিস্টানরা এতে আপত্তি জানিয়ে বলল শুধুমাত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের নয় বাইবেলের প্রত্যেকটা শব্দই ঈশ্বরের কাছ থেকে এসেছে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে এসেছে এই আন্দোলনটা ভালো আন্দোলন मानल प्रत्येक शब्द ईश्वर आसानी आंदोलन भलो नक्सफोर्ड डिक्शनारि देखी मौलवी शब्द खुजते मौलवी प्राचीन शिक्षा और मतबाद के कठोर भाव अनुसरण करशनारि नतून संस्करण देखते पा सामान्य चेन्ज हो नतूर संस्करण मौलवदी हल एक व्यक्ति যে কোনো ধর্মের প্রাচীর শিক্ষা বা মতবাদকে কঠোরভাবে মেনে চলে বিশেষ করে ইসলাম এখন বিশেষ করে ইসলাম এই শব্দটা নতুন করে জুড়ে দেওয়া হয়েছে যখন মুসলমান শব্দটা শুনবেন আপনি ভাববেন যে সে মৌলবাদী সে চরমপন্থী সে সন্ত্রাসী আর অনেক মুসলমানকে দেখবেন তারা বলবে আমি মৌলবাদী না আমি চরমপন্থী না আমি বলছি আমি একজন চরমপন্থী আমি চরম সৎ চরম ন্যায়পরায়ণ চরম দয়ালু চরম শান্তিকামী চরম ক্ষমাশীল জানি না এখানে অপরাধ কি যদি আমি চরম ন্যায়পরায়ন হই চরম সৎ হই চরম দয়ালু হই ক্ষমাশীল হই মাঝে মধ্যে হলে চলবে না যখন আপনার সুবিধা হবে তখন ন্যায়প্রায়ণ হবেন আর সুবিধা না থাকলে হবেন না আপনাকে চরম ন্যায়প্রায়ন হতে হবে করেন সেটাই বলছে আমাদের ধর্মীয় গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর বাণী আমাদের পুরোপুরি ন্যায়বাণ হতে বলছে আংশিকভাবে ন্যায়বাণ হলে চলবে না যখন আমার দরকার সে সময় ন্যায় বিচারের কথা অন্য সময় না তাহলে সমস্যা কোথায় আমি পৃথিবীর সব মানুষকে প্রশ্ন করতে চাই আমাকে বলতে পারবেন চরম সৎ হওয়া অন্যায় চরম ন্যায়বান হওয়া অন্যায় চরম শান্তিকামী হওয়া অন্যায় আমাদের চরমপন্থী হতে হবে তবে সেটা হবে সঠিক পথে তাই যদি কেউ আমাকে চরমপন্থী বলে আমাকে তো চরমপন্থী মুসলমান হতেই হবে চরমপন্থী মুসলমান হলেই একজন ভালো মুসলমান হতে পারবো না হলে হতে পারবো না আমি জানি এই শব্দটার অর্থ এখন অনেক রকম করা হচ্ছে সংজ্ঞা সময় বদলাতে থাকে এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে আংশিকভাবে কোরআন মানলে চলবে না আমাদের চরম ভাবে পুরোপুরিভাবে কোরআন মেনে চলতে হবে পবিত্র কোরণেরাকার দুইশো আট নম্বর আল্লাহ বলে সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো আজকে মুসলমানদের বলা হচ্ছে সন্ত্রাসী সন্ত্রাসের সহজ সাধারণ সংজ্ঞা হল যে লোক অন্যকে সন্ত্রস্ত করে উদাহরণস্বরূপ একজন অপরাধী পুলিশ দেখলে সন্ত্রস্ত বোধ করে তাহলে এই অপরাধীর জন্য পুলিশ হল সন্ত্রাসী এভাবে দেখলে আমি বলবো প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত যখন কোন অপরাধী কোন মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে যখন কোন ধর্ষক কোন মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে কোন ডাকাত যদি মুসলমানকে দেখে সে সন্ত্রস্ত হবে কোন সমাজবিরোধী লোক মুসলমানকে দেখলে সন্ত্রস্ত হবে একথাই বলা হয়েছে পবিত্র কোরণেশ্বর আনফলের ষাট নম্বর আয়াতে এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে যে লোকগুলো নিরীহ মানুষদের মারে যারা মানবতার বিরুদ্ধে বলছে তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি কর আমি জানি যে সাধারণভাবে সন্ত্রাস শব্দটার অর্থ নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা এভাবে দেখলে কোনো মুসলমানেরই উচিত না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা ইসলামে এটা নিষিদ্ধ আছে আমরা জানি যে অনেক সময় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে একই ব্যক্তিকে একই কাজকে ষাট বছর আগে ইন্ডিয়া শাসন করত ব্রিটিশ সরকার তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত এই ইন্ডিয়ানরা যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত তখন ব্রিটিশ সরকার তাদেরকে বলতো সন্ত্রাসী কিন্তু আমরা ইন্ডিয়ানরা তাদের বলি মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই লোক একই কাজ দুটো আলাদা বিশেষণ যদি আপনি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে ব্যবসা করতে এসেছে আমাদের শাসন করার অধিকার তাদের নেই তাহলে আপনি এদের বলবেন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এই ব্রিটিশ সরকার তারা ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সুভাষ চন্দ্র বোসকে বলছে সন্ত্রাসী আমরা সেটা মানি মোটেই না দু হাজার এক সালের ডিসেম্বরে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম নাইন ইলেভেনের সেই ঘটনার কয়েক মাস পরে সেখানে আমি ফার্স্ট লেকচার দিয়েছিলাম পার্থে একটা লেকচারের টপিক ছিল ইসলামের আলোকে জিয়াদ এবং সন্ত্রাস সেখানে আমার কাছে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা করেছিল পার্থে আমেরিকার কনসাল্ট জেনারেল তার প্রথম প্রশ্নটা ছিল ডাক্তার জাকির নায়ক আপনার কি মনে হয় ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী আমি তাকে বললাম ওসামা বিন লাদেনের কথা যদি বলা হয় আমি জানি না কখন দেখা হয়নি জিজ্ঞাসাবাদ করিনি সে আমার বন্ধু না আবার শত্রুও না শুধু বিবিসি আর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না যদি শুনে এর উত্তর দিতে চান, তাহলে আপনাকে বলতেই হবে সে একজন সন্ত্রাসী কিন্তু পবিত্রকরণের সুর হুজুরাতে ছয় নম্বরে এত উল্লেখ আছে যদি তোমার কাছে কোন বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর অন্য কাউকে বলো আর সেজন্য ওসামা বিন লাদানের কথা যদি বলতে হয় আমি এটা বলতে পারবো না সে আসলে একজন সন্ত্রাসী কিনা সে আমার বন্ধু আনা শত্রু না জিজ্ঞাসাবাদ করেনি কিন্তু এই কথা ভালোভাবে বলতে পারি আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে সে বিবিসি সিএনএন থেকে আমরা জানি যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করা হয়েছে ইরাকে হাজার হাজার নিরীহ ইরাকিকে হত্যা করা হয়েছে ধরেন আমি মেনে নিলাম নাইন ইলেভেনে তারা বলে যে এটা ওসামা বিন লাদি করেছে প্রমাণ নেই শুধু অনুমান চিন্তা করেন ইসলামের উপর তারা এত অত্যাচার চালিয়েছে তারা যদি মুসলমান হয় তাহলে কি হবে আমি একজন দায়ী এ আমি করে আসছি ইসলামের ভালো জিনিসটা তাকে বোঝাতে পারবো কেন লোকে আমাকে বলে ভাই জাকির আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যান আপনার কি সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমি জানি আমার কলিকরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর তারা সমস্যায় করেছে আর আমার চেহারা মুখে দাড়ি মাথায় টুপি গায়ে কোট যদিও জোকারের মতো দেখায় এটা হলো সফট টার্গেট তবে খোদার দয়া আল্লাহর দয়ায় আলহামদুল্লাহ আমি কখনো সমস্যায় পড়িনি তবে অনেক সময় কাটিয়েছি এই ইমিগ্রেশন অফিসার আর পুলিশ অফিসারদের সাথে একবার আমি ছিলাম নিউ ইয়র্কে নাইন ইলেভেন দুই দিন আগে আমি সেখান থেকে চলে গেছিলাম সেজন্য বেঁচে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুল্লাহ বেঁচে গেছিলাম যদি ওখানে থাকতাম আমাকে হয়তো তারা আটক করত সম্ভবত তারপর গেলাম লন্ডনে তারপরই আর শেষ যেবার আমেরিকা গেলাম যদিও আমাকে অনেকবার বলা হয়েছিল কিন্তু খুব ব্যস্ত ছিলাম অবশেষে গেলাম তিন সালে আমি একটা অ্যাওয়ার্ড নিতে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলাম আমি আগে থেকে জানতাম আমাকে জেরা করা হবে ইমিগ্রেশনে আমার পোশাকের জন্য আমি ছিলাম তারা বলল কেনার্ড নিতে অর্গানাইজেশনে কাজ করো কি অ্যাওয়ার্ড পাবে তুমি বললাম মানুষকে সেবা করার যিশুখ্রিস্ট বলেছেন সত্য কথা বলো আর সত্যই তোমাকে মুক্তি দেবে আমিও সত্য কথা বলি এর আমি পাচ্ছি আর তারপর আমরা অনেক কথাবার্তা বললাম এরপর আমি কাস্টমসে গেলাম আর ইচ্ছে করেই বললাম আমি একটা ইসলামিক কনফারেন্সে এসেছি ইসলামিক কনফারেন্স চেক করো তারা আমার ব্যাগ খুলল প্রথমে আমার ভিডিও ক্যাসেটটা দেখল সন্ত্রাস এবং জিহাদ আর ক্যাসেটের কাভারে একটা পিস্তল তখন কাস্টম অফিসার বললো তুমি কি জিহাদে বিশ্বাস করো আমি বললাম হ্যাঁ বিশ্বাস করি এমনকি যিশু আর জিহাদে বিশ্বাস করতেন চেষ্টা করার সংগ্রাম করাই না না তুমি কি যুদ্ধে বিশ্বাস করো আমি বললাম তোমাদের বাইবেল পড়ো যদি বাইবেল পডো দেখবে বাইবেল যুদ্ধের কথা বলছে বুক অফ নাম্বার পাবেন অধ্যায়ের এক থেকে উনিশ অনুচ্ছেদে বুক অফ অনুচ্ছেদে বুক অফ এক্সপ্রোডাসের বত্রিশ অধ্যায়ের সাতাশ এবং আঠাশ অনুচ্ছেদে আর যিশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন এটা আছে লুকের গসপেলে পেলে নম্বর নাম্বার অধ্যায়ের নম্বর অনুচ্ছেদে তলো হাতে নাও এবং যুদ্ধে যাও আর তখনই কাস্টম অফিসার যারা ছিল আর দশ জন সেখানে জড়ো হয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করতে লাগলো স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি তখন আমি মোবাইলে আমার লোকদের বললাম যে কোন চিন্তা করবেন না আমি একটু আটকে গেছি আর দাওয়া দিচ্ছি আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি মার্শাল্লাহ অস্ট্রেলিয়া ইংল্যান্ডে যে বিভিন্ন জায়গায় গেছি আল্লাহর দয়ায় জিজ্ঞাসাবাদ ছাড়া তেমন কোন সমস্যায় পড়িনি আমি জানি আমার অনেক কলিককে আটক করা হয়েছে আমি কলিক মতো বিভিন্ন বক্তাদের বোঝাচ্ছি এখানে বোম্বের বক্তাদের বোঝাচ্ছি না আমি আন্তর্জাতিক বক্তাদের বোঝাচ্ছি যারা বিভিন্ন ঘুরে বেড়ান তাদের আটক করা হয়েছে আমি সুযোগটা নেব তবে আমি তখন সেখানে ধর্মগ্রন্থের উদ্ধতি দিই আমি কোরণের নিয়ম মেনে চলি আর পবিত্র করোনা আল ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে আছে সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে একই তাহলে আমরা যদি একই কথায় আসি আমাদের বেশিরভাগ সমস্যায় থাকবেন আজকের এই আলোচনা অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল আরো এক মাস আগে আমি সে সময় লন্ডনে ছিলাম তাই অনুষ্ঠানটা দেরিতে হচ্ছে আর লন্ডনে যখন আমি পৌঁছালাম আগস্টের দশ তারিখে এয়ারপোর্টে তখন আমার স্ত্রীর কাছ থেকে ফোন আসল আপনি কোথায় আমি বললাম কেন আপনি এখন এয়ারপোর্টে গেল কি হয়েছে আমি বললাম কিছুই হয়নি এখানে আসলে তখন একুশ জন মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছিল তারা নাকি কোথায় বোমা মারতে যাচ্ছিল তবে আলহামদুল্লাহ আমার সাথে আমার নিজের ক্যামেরা সবাই মুসলমান তাদের সবারই টুপি দাড়ি দয়ায় আমরা আল্লাহ পার হয়ে গেলাম আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে ভালোই সাড়া পেলাম পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরিস্তানে গেলাম সেখানে শুটিং করলাম শুটিং মানে গুলি করা না রেকর্ডিং করা আমাদের মাসে শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা এরকম কিছু শুটিং করছিলাম আমরা সেই ইহুদি কবরস্থানে ঘণ্টাখানেকের মতো সময় থাকলাম তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে সেখানেও আমরা শুটিং করলাম তারপর খাওয়া দাওয়া করলাম বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে সম্ভবত কোনো পথচারী অভিযোগ করেছিল তারা খুঁজে বেড়াচ্ছে সাত আটজন সন্ত্রাসীকে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এই লোকগুলো কারা আমাদের গাড়ির নাম্বার তারা জানে এটাও জানে গাড়িটার রং সবুজ তারা কি করলো ইন্সুরেন্স কোম্পানিতে ফোন করলো আর বের করার চেষ্টা করলো আমরা কোথায় আছি তারা খুঁজে বের করলো হোটেল এই হোটেলটা ভাগ্যক্রমে যখন জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় এক লোক নাস্তা করছিল তার সাথে পুলিশের কথা হলো আর সেই লোকটা ছিল খুবই বিখ্যাত একজন মুসলিম পলিটিশিয়ান তিনি সেই পুলিশ স্টেশনের যে চিফ তার সাথে কথা বললেন যে আপনি এই সন্ত্রাসীদের খুঁজে বেড়াচ্ছেন আপনি কি উল্টাপাল্টা বলছেন আপনার খেয়াল আছে দুই মাস আগে আপনাকে একটা ডিবিডি দিয়েছিলাম ডাক্তার জাকির নাইকের ডিবিটি চিফ বলল। হ্যাঁ ইনি তো সেই লোক ও সেই লোক প্রবলেম সলভ যে পথচারীরা অভিযোগ করেছিল ভেবেছিল দাড়ি টুপি মানে বিপজ্জনক দাড়ি টুপি বিপজ্জনক সাবধানে থাকতে হবে কিন্তু আবারও আল্লাহর সাহায্য খোদার সাহায্য আর আমিও ফিরে এসেছি না হলে আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না আমাদের মুসলমানদের ভয় না পেয়ে সত্যি কথা বলা উচিত তবে ज्ञान सतर्क होते हैं सबसे उत्तम ग्रहण जोग्य जख कथा हिकमा दिए कथा बेपार देखे सन्दर चेटी सम्पत्ति सन््रास हल पलिटिशियन एक सम्पत्ति जगह अमेरिकार इंगलैंड इंडिया पलिटियान दे सम्पत्ति बुझते पे कारण जो सन््रास बंद करते चाह प्रथम पे कारण खुजे बार करते डर আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি না আমরা অসুখ হওয়ার পর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি তারপর জীবাণু পারি এটাই চিকিৎসা নিয়ম সন্ত্রাসের পেছনে কারণটা কি বিজ্ঞরা বলেন সন্ত্রাসের পেছনে কারণ হল অন্যায় অবিচার যখন একদল মানুষের উপর অবিচার করা হয় যখন একদল মানুষের উপর অন্যায় করা হয় তারা প্রতিশোধ নিতে চায় প্রতিশোধ নিতে চায় আর এটাই হল একমাত্র কারণ সন্ত্রাসের কারণ আর আমরাও দেখতে পাবো যে হোক সেই টোয়েন্টি আওয়ারের দুর্ঘটনা নিউ ইয়র্কে হোক সেটা সাতই জুলাই লন্ডনে সেই বোমা বিস্ফোরণ অথবা তিরানব্বই সেই সিরিয়াল অথবা এগারো জুলাই এর সেই বিস্ফোরণকে হত্যা করা আফগানিস্তানে ইরাকে গুজরাটে আর বসনিয়ায় হোক সেটা প্যালেস্টাইনে লেবাননে দেখতে পাব সবের পেছনে কলকাঠি নাড়ছে সেই পলিটিশিয়ানরা যখন লন্ডনে ছিলাম তখন আমি ভাবছিলাম কেন এই জন মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে সরকার বলল তারা নাকি কয়েক মাস ধরে এদের উপর নজর রাখছিল কিছু লোকের সাথে আমার কথা হয়েছে যারা এই লোকগুলোকে ভালোভাবে চিনত তারা বলছে অসম্ভব তারা কখনোই এমন ছিল না তখন দেখা গেল লোকজন অপেক্ষা করছে কখন এই খবরটা তারা জানতে পারবে সেই সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করছিল হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ইংল্যান্ডে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল তখন মনোযোগটা ঘুরিয়ে দেয়া হলো। একুশ জন মুসলমান বোমা মারতে যাচ্ছিল এয়ারলাইন্সে অ্যারেস্ট করা হলো অনেক বড় খবর তাই লোকজন ভুলে গেল লেবাননে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই ঘটনা ইন্ডিয়াতে কার্গিল পলিটিশিয়ানদের কোন সমস্যা হচ্ছে কার্গিলের কথা বল শত্রুর কথা বল পাকিস্তান মনোযোগ সারানো পলিটিক্স হোক সেটা আমেরিকায় হোক ইংল্যান্ডে অথবা ইন্ডিয়ায় আসল কারণটা হল পলিটিশিয়ানরা আমরা জানি এই দেশে প্রায় ষাট বছর আগে ব্রিটিশরা আমাদের শাসন করত আর তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল ষাট বছর আগে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছি কিন্তু দুর্ভাগ্যের কথা তারা চলে গেছে কিন্তু তাদের পলিসি এখনো রয়ে গেছে আর আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানরা তারাও এই পলিসিটাকেই প্রয়োগ করছে তারা এই পলিসিটাকে প্রয়োগ করছে ভোট ব্যাংকের জন্য রেকর্ড থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় যে দেশটাতে সেটা হলো ইন্ডিয়া প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে অন্তত একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় আমাদের এই মহান দেশে অনেকগুলি মহান ধর্ম আছে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা আর এর বেশিরভাগের কারণটা হল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পলিটিশিয়ানরা ভোট ব্যাংকের জন্য ক্ষমতার জন্য টাকার জন্য তারাই এগুলো তৈরি করে এছাড়া সাধারণভাবে অমুসলিমদের সাথে আমার কথা হয় কারণ এটাই আমার পেশা আমার জীবিকা আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র অনেক মানুষের সাথে আমার কথা হয় প্রায় ক্ষেত্রেই সাধারণ ইন্ডিয়ানরা হোক সে হিন্দু বা মুসলমান প্রায় সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চায় সবাই একসাথে শান্তিতে বসবাস করতে চায় আমাদের অমিলগুলো থাকুক আমরা যুদ্ধ চাই না কিন্তু এই পলিটিশিয়ানরা আর এই পলিটিশিয়ানরাই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি করছে যাতে করে তাদের ভোট ব্যাংক ঠিক থাকে আর আপনারা দেখবেন যে প্রায় সবগুলো রায়টেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই পেছনে রয়েছে আমরা জানি যে কয়েক বছর আগে একটা রাজনৈতিক গুজব ছিল বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায় আমার প্রশ্ন হল আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি তারা এটা আগে কখনো শোনেনি যখন পলিটিশিয়ানরা এই গুজবটা দেশের মধ্যে ছড়ালো মানুষের খবরটা জানল আর আমরা জানি যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদে সেদিন অনেক লোক জড়ো হয়েছিল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোন লোক জড়ো হতে পারবে না পলিটিশিয়ানদের একটা দল তারা একটা পলিটিক্যাল গুজাব বানালো গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হল সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে তারা খুব সহজে লোকজন সরিয়ে দিতে কিন্তু তারা ভাবলো যদি এদের থামায় তাহলে ভোট পাবো না তাই লোকজন জড়ো হতে থাকুক লোকজন জড়ো হল আর তারপর তাদের কথাই স্বতঃস্পর্ত যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল স্বতস্ফূর্ত তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেলল প্ররোচনা ছাড়া তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল বলুন তো এই লাঠিয়া ত্রিশুল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন এটা কি সম্ভব না তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল সবাই বুঝতে পারবেন আপনাদের এজন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না নিজের চোখেই দেখতে পাবেন সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে আর লাঠিয়া ত্রিশুল থেকে মসজিদ ভাঙা যায় যাই হোক এদিকে কি হল এরপর ইন্ডিয়ায় রায়ট শুরু হলো। পুরো দেশ জুড়েই রায়ড শুরু হল এটাই দেশ বিভাগের পর সবচেয়ে বড় রায়ট আর পুরো দেশ জুড়ে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে বেশিরভাগই তার মুসলমান কাকে দোষ দেবেন ইন্ডিয়ান সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই লড় অন্য ধর্মের মানুষদের মেরে ফেল সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতে পুতুল হচ্ছে আমরা জানি যে বোম্বেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে দেশবিভাগের বিভাগের সময়েও সেই সময় বোম্বে যে রায়ট হয়েছিল সেটা বোম্বে ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট সেই সময়েও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক বিরানব্বই তিরানব্বই সালের রায়টে মারা গিয়েছিল পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রায়টটা থামাতে পারতো খুব সহজেই হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো মিলিটারি সাহায্য লাগত তারা খুব সহজেই পারত কিন্তু তারা এটা থামায়নি বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল ভালো কিছু লোক চেষ্টা করেছিল তবে সংখ্যায় কম ছিল নীরব দর্শক কেউ কেউ অংশ নিয়েছিল আর আমি জানি যে পুলিশকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয় তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে পরবর্তীতে দেশের সরকার গঠন করলো এক সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনো আছেন একজন খাঁটি আর ধর্মভীরু হিন্দু আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক জজ তিনি যে রায় দিয়েছিলেন এনডিএ সরকার সে রায় হজম করতে পারেনি কয়েক বছর সময় লাগল আর তিনি রায় পুরো কেসটা খুটিয়ে খুটিয়ে দেখেছিলেন তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন পুলিশের সাথে তিনি নিজে সে সময় ছাব্বিশটা পুলিশ স্টেশনে গিয়েছিলেন সবগুলো রেকর্ড দেখেছেন কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে জুনিয়র সিনিয়র ভিক্ট্রিমদের সাথে কথা বলেছেন মিডিয়ার সাথে বলেছেন আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন ये हल से डमिभार्ट श्रीकृष्ण कमिशन बिखे रो ठेका सरकार जहा हर तदि तिपोर्ट अनुजय कोट बैंक हारा प्रथम संख्याघु शांत करार्जन तक कमशन बनाल कतगो कमिशन, कमिशन बारबा আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে মনে হয় জাস্টিস ইন্ডিয়া গায়ে পর্যন্ত কতগুলো কমিশন হয়েছে তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে কতগুলো আর আমরা জানিয়ে দেরি করাটা একটা কৌশল সাধারণ ইন্ডিয়ানরা বিশেষ করে মুসলমান ভিক্টিমরা আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে যদি পুলিশ প্রতারণা করে এই দেশের মধ্যে আমরা তারপরেও আস্থা রাখবো বিচার ব্যবস্থার উপর আর আমরা জানি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের যে ক্ষতি হল সেটা আর ফেরানো যাবে না তার কয়েক মাস পরে আমরা জানতে পারলাম উনিশশো সালের বারোই মার্চ একের পর এক মোট ১৩টা বোমা ফেটেছিল বোম্বে সেখানে ২৫০ পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায় ২৫০ পঞ্চাশ জনেরও বেশি মানুষ সেখানে মারা যায় আর সাতশো জনেরও বেশি মানুষ সেখানে আহত হয় সরকার বলল সব পরিকল্পনা করে করা জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি এটা ছিল আসলে প্রতিশোধ বোম্বে রায় দেড় হাজারেরও বেশি মুসলমান মারা গেছে দেড় হাজারেরও বেশি নিরীহ মুসলমান বিরানব্বই সালে ডিসেম্বর এবং তিরানব্বই সালে জানুয়ারিতে বোম্বে সেই রায়োটে মারা যায় এটা তারই প্রতিশোধ এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল অন্য দলে সাহায্য নিয়ে এভাবেই তারা এই বোমা ফাটিয়েছে আর তারা বলল সবাই একমত হল এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ বোম্বের সেই ঘটনার প্রতিশোধ আমরা জানি যে বিরানব্বই তিরানব্বই সালের বোম্বের সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরে বোম্বের রাস্তায় মুসলমানদের হাটা চলাফেরা করা খুবই কঠিন ছিল ট্রেনে যাতায়াত করাও কঠিন ছিল বাসে চড়াও কঠিন ও মুসলিম কোন জায়গাতে যাওয়া কঠিন তারা মাথা নিচু করে চুপচাপ জলাফেরা করত তারপর বারোই মার্চে সেই বোম ঘটনার পর সব কিছু বদলে গেল বেশিরভাগ মুসলমানই জানত যে নিরীহ মানুষ হত্যা করা নিষিদ্ধ তারপরও যারা বোমা ফাটিয়েছে তাদের উপরে এদের সহানুভূতি তৈরি হলে মনে মনে খুশিও ছিল ইসলাম ধর্মে অন্যায়ের জবাব অন্যায় না ইসলাম এই আক্রমণে নিন্দা করে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয় অন্য কেউ অন্যায় করেছে বলে নিরীহ মানুষকে মারতে পারবেন না অন্য কাউকে মারতে পারবেন না যদিও সে অন্য ধর্মের লোক ইসলামে এটা নিষিদ্ধ এটা যেই করুক মুসলিম বা অমুসলিম যারা এই ২৫০ পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষকে মেরেছে উনিশশো তিরানব্বই সালের বারোই মার্চে ইসলাম তার নিন্দা করে বেশিরভাগ মুসলমান জানে যে নিরীহ মানুষকে হত্যা করা হারাম এটা নিষিদ্ধ তার তারপরও তারা মনে মনে খুশি তবে আপনি অন্যায়ের জবাবে অন্যায় কাজ করে কখনো সুবিচার পাবেন না পাবেন না। ইসলামের কথা বলে না যে আপনি অন্যায় করে তার সুবিচার পাবেন এই কাজের কোনো যৌতুকতাই নেই আমরা জানি যে মুসলমানদের অত্যাচার করা হয়েছে হত্যা করা হয়েছে তবে এজন্য আপনি নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না চিন্তা করেন সেই বোমা হামলায় নিহত দুইশো জনেরও বেশি মানুষের পরিবার তারা যখন জানতে পারবে মুসলমানরা তাদের মেরেছে তারা ভাববে এটা আবার কি ধর্ম তারা কি অপরাধ করেছে আপনাকে অপমান করেছে যে লোক আপনাকে অপমান করেছে তাকে ধরেন তারপর তার বিচার করেন প্রমাণ হলে শাস্তি দেন কোন সমস্যা নেই সব ধর্ম অনুমতি দেবে রাস্তায় যে নিরীহ লোকগুলো মারা গেল তারা কি অপরাধ করেছিল চিন্তা করুন সেই লোক সারা জীবন ইসলামের শত্রু থাকবে ইসলাম কখনোই বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন এটা নিন্দনীয় যদি ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেই তাহলে কাকে দোষ দেব আমরা এটা জানি যে নিরাময়ের চেয়ে প্রতিকার ভালো কাকে দোষ দেব ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে ধরে নিলে আমরা জানি যে যদি বিরোধী দলীয় পলিটিশিয়ানরা বিরোধী দলের পলিটিশিয়ানরা যদি তারা সেই সময়টাতে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে গুজবটা না ছড়াতো তিরানব্বই সালে বোম্বে সে বোমা বিস্ফোরণ কখনোই ঘটত না এছাড়াও সরকারি পলিটিশিয়ানরা তারা খুব সহজেই সেখানে লোকজন ঠেকাতে পারত তারা খুব ছিল তাদের সাথে মিলিটারি ছিল পুলিশ ছিল কিন্তু তারা ভয় পেয়েছিল যদি এটা করি তাহলে ভোট হারাতে হবে এজন্য তারা মসজিদে ধ্বংস ঠেকাইনি দ্বিতীয় এর জন্য দায়ী সরকারি দলের পলিটিশিয়ানরা তৃতীয়ত সাধারণ ইন্ডিয়ানরা যারা সংখ্যালঘুদের ওপর চড়াও হয়েছিল তারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল এজন্য তারাও দায়ী নিরীহ মানুষও দায়ী চতুর্থদের জন্য দায়ী হল পুলিশ পুলিশ খুব সহজেই বোম্বের রায়কটা ঠেকাতে পারত অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সহজেই সাধারণ মানুষ আমরা মিলিটারি ট্রেনিং নেইনি পুলিশের সাথে লড়াই করে পারবো না খুব সোজা যে কোনো শহরের পুলিশের জন্যই খুব সোজা বিশেষ করে বোম্বে সেই রায়বটাকে থামানো খুব সোজা সন্ত্রাসী আক্রমণ থামানো কঠিন সেটা আমি পরে বলছি তবে রায়ব থামানো খুব সোজা সোজা কিন্তু তারা সেটা করেনি তারা ভয় পেয়েছিল খুব অল্প কয়েকজন এ অবস্থার মধ্যেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল তবে বেশিরভাগ পুলিশই ছিল নীরব দর্শক কেউ কেউ এতে অংশ নিয়েছিল বেশ কিছু পুলিশ তারা চুপচাপ ছিল ভয় পেয়েছিল যদি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যায় তাহলে ট্রান্সফার করে দেবে এখানে দোষটা তাদেরও চতুর্থত যাদের দোষ দেওয়া যায় তারা হল পুলিশ পঞ্চম শেষ তবে কোনো অংশে কম না সেই লোকগুলো যারা বোমা ফাটিয়েছিল ইসলাম এমন কথা বলে না যে অন্যায় কাজ করে সুবিচার পাওয়া যায় এই পাঁচটি দলের সবাই সমান অপরাধী যদি সন্ত্রাসে আক্রমণ বন্ধ করতে চান মূল কারণটা খুঁজে বের করুন অবিচার বন্ধ করুন একটা বিশেষ গোত্রের লোকের উপর অন্যায় বন্ধ করুন সন্ত্রাসও বন্ধ হয়ে যাবে পুলিশের জন্য বোমা বিস্ফোরণ থামানো খুবই কঠিন আমরা জানি আমরা জানি এটা খুবই কঠিন কিন্তু একটা রায়ড থামানো খুবই সোজা একই ঘটনা আপনারা ইন্ডিয়ার বেশিরভাগ রায়ড গুলো দেখেন সবগুলো ঘটনা একই একই মানুষগুলো জড়িত বিস্তারিত একটু আলাদা একই দলের লোক জড়িত উদাহরণ হিসেবে গুজরাট হত্যাকাণ্ডের ঘটনা বলি এটা শুরু হয়েছিল দুই হাজার দুই সালের সাতাশে ফেব্রুয়ারি আর চলেছিল সেই বছরের মার্চ মাস পর্যন্ত এই ঘটনার আগে সবরবতী এক্সপ্রেস ট্রেনের একটা কোচ পোড়ানো হয়েছিল গোদাতে দুই হাজার দুইয়ের ফেব্রুয়ারি আমরা ভালোভাবেই জানি কিছুই গোপনীয় না এটা একটা ওপেন সিক্রেট যে এই ট্রেনে যে বগিটা পোড়ানো হয়েছিল ফরেনসিক রিপোর্ট অনুযায়ী অন্যান্য আরও প্রমাণ অনুযায়ী বলা হয়েছে যে কোচটা ভেতর থেকেই পোড়ানো হয়েছিল এটার পক্ষে প্রমাণ রয়েছে তবে সবই প্ল্যান করা হয়েছিল তবে এতে সন্দেহ আছে হ্যাঁ সেখানে কয়েকজন লোক মারা গিয়েছিল ধারণা করা হয়েছিল যারা মারা গেছে তাদের অনেককে জীবিত পাওয়া গেছে তারপর তাদের বক্তব্যটা বদলালো এটা ভেতর থেকেই করা হয়েছে বাবরি মসজিদ ভেতর থেকে নাইন ইলেভেন ভেতর থেকে আর গোদরাও ভেতর থেকে এখানে যাদের দোষ দেওয়া যায় তারা হল পলিটিশিয়ান তারপর এর পরদিনই দুই হাজার দুইয়ের সাতাশে ফেব্রুয়ারি থেকে শুরু হল কোন প্রতিশোধ না প্ল্যান করা এটা ছিল গুজরাটের নিরীহ মুসলমানদের উপর রাষ্ট্র পরিচালিত একটা হত্যাকাণ্ড স্বতঃস্ফূর্তভাবে কিছুই না সব কিছুই প্ল্যান করা আর গুজরাটের নিরীহ জনগণ তারাও প্ররোচিত হল তাদের টাকা দেয়া হল এটারও প্রমাণ পাবেন তারা হাজার হাজার মুসলিমকে হত্যা করলো গুজরাট কর্তৃপক্ষের রিপোর্টে সাতশো জন মুসলমান মারা গিয়েছিল আর দুইশো জন হিন্দু মারা গিয়েছিল তবে অনেকগুলো মানবাধিকার সংস্থা তারা বলছে প্রায় দুই থেকে আড়াই হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল আর তাদের প্রায় সবাই ছিল মুসলমান অন্যান্য রিপোর্ট বলছে পাঁচ হাজারেরও বেশি নিরীহ মুসলমান মারা গিয়েছিল হাজার হাজার মুসলমান মহিলাকে ধর্ষণ করা হয়েছে সেখানে হাজারো মুসলমানকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে লুটপাট হয়েছে পোড়ানো হয়েছে তারপর সেখানে আরো অনেক মুসলমানের দোকানপাট জীবিকার স্থান উড়িয়ে দেওয়া হয়েছে সব কিছু ধ্বংস করা হয়েছে গুজরাটের রায়টে যত লোক মারা গেছে তার চেয়ে অনেক কম মানুষ মারা গিয়েছিল নাইন ইলেভেনে গুজরাটে যত লোক মারা গিয়েছিল যদি তুলনা করেন তার চেয়ে অনেক কম মানুষ মারা গিয়েছিল নাইন ইলেভেনের সেই ঘটনায় তারপরও জর্জ বুশের মতে গুজরাটের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা সন্ত্রাসী তবে যদি আমেরিকানদের ক্ষতি হয় এটা একটা সমস্যা আমরা জানি গুজরাটা হাজারটা প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ দেখতে পাবেন লিটারেচারে খবরের কাগজে বুকলেটে যেটার নাম কমিউনালিজম কমব্যাক্ট আরও পাবেন ভিডিও টেপ ভিসিডি ডিভিডি গুজরাট হত্যাকাণ্ডের আর হত্যাকারীদের সব প্রমাণ আছে কিন্তু কিছুই হচ্ছে না এমন কি আমাদের বিচার ব্যবস্থাও আমি দুঃখের সাথে বলছি তারাও ব্যর্থ হয়েছেন আমার মতে তাদের উপর রাজনৈতিক চাপ ছিল আর তখন এই কারণেই ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সেই সময় গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা মন্তব্য করেছিল যে তারা পক্ষপাতষ্ট ছিল এটা প্রমাণিত হয়েছিল আমার মতে এটা হয়েছে রাজনৈতিক চাপে সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া তারা গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল যে গুজরাটের রায়টা ভুল ছিল আমার মতে হতে পারে এটা পলিটিশিয়ানরা ক্ষমতার অপব্যবহার করেছে আর চিন্তা করুন তারপর দেখলাম এর কয়েক মাস পরেই আমরা দেখলাম আকসারধাম মন্দির হত্যাকাণ্ড দুইজন লোককে ধরা হয়েছিল মেরে ফেলা হয়েছিল বলা হয়েছিল তারা মুসলমান আর তখন বলা হলো যে এই লোক দুটো মন্দিরের মধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আরো বলা হল যে এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়ার কিছুই না ইসলাম এটা সমর্থন করে না তাদের হয়তো যুক্তি আছে এই লোকগুলো যারা এই আক্রমণ করেছে অথবা যারা অন্য উপায়ে প্রতিশোধ নিয়েছে তাদের পক্ষ যুক্তি আছে তারা বলে যে তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে মারা হয়েছে মা আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়েছে লুটপাট করা হয়েছে আমরা জানি যারা দায়ী তারা আমাদের প্রতিবেশী আমাদের আশেপাশে থাকে কিন্তু যখন তাদের দেখি সেই অত্যাচারের কথা মনে পড়ে যখন তারা আইনের কাছে যায় আইন কোনো সাহায্য করে না তাই আইন হাতে তুলে নেয় আমি তাদের কাছে সমর্থন করছি না ইসলাম আপনাকে কথা বলে না যে আইন হাতে তুলে নাও আর নিরীহ মানুষকে হত্যা করো ইসলাম এটা সমর্থন করে না তবে তারা সমর্থন করে তারা বলে আমাদের মা ধর্ষিত হয়েছে আমরা অপরাধীকে চিনি আমাদের সামনে আছে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই আমরা আইনে হাতে তুলে নিয়েছি যদি আপনি অপরাধীকে শনাক্ত করতে পারেন আর আপনি যদি তার অপরাধটা প্রমাণ করে তাকে শাস্তি দেন তাহলে ঠিক আছে আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না ইসলাম এটা সমর্থন করে না অন্যায় কাজ করে আপনি কখনোই ভালো কিছু পেতে পারেন না তাদের প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলামে এটা অন্যায় এটা অনৈতিক নিরীহ মানুষ হত্যা করা চিন্তা করুন সখানেক নিরীহ মানুষ মারা যায় দুজন লোকের প্রতিশোধের কারণে এদের আপনজনেরা এখন ইসলামের শত্রু হয়ে যাবে তারা কে অন্যায় করেছিল সেই একই ঘটনা আগে কিছু লোক নিরীহ মুসলমানদের মেরেছে আপনারা নিরীহ হিন্দু মানলেন ইসলাম এটাকে সমর্থন করে না অপরাধীকে খুঁজে বের করুন প্রমাণ করুন স্বাস্থ্যদিন ভালো তবে কোন নিরীহ মানুষকে নয় বম্বেতে ট্রেনের মধ্যে একের পর এক বোমা ফাটল সাতটা বোমা বিস্ফোরণ হল হয়েছিল এগারো মিনিটের মধ্যেই আর এখানে দুইশো জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায় আহত হয় আটশো জনেরও বেশি এখানে পুলিশের কর্তৃপক্ষ তারা বলল এই ঘটনাও গুজরাটের সেই রায়ওটে হাজার হাজার মুসলমান হত্যার বদলা নিতে করা হয়েছে কর্তৃপক্ষ তখন বলল এই ঘটনায় দায়ী হল এল ইটি লস্করে তৈয়বা যদি একের পর এক ঘটনাগুলো দেখেন এটা কি বন্ধ করা যেত সহজেই এর জন্য দায়ীকে এক নম্বরে সেই পলিটিশিয়ানরা যাদের প্ল্যানে গোদরাতে সবরবতী এক্সপ্রেস ট্রেনের বগিটা পোড়ানো হয়েছিল এজন্য তারা দায়ী দুই নম্বরে কেন্দ্রে যে লোকগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারে তারা একটা থামাতে পারত কিন্তু তারা একই দলে সেজন্য কিছুই করে নেই তিন নম্বরে গুজরাটের সাধারণ জনগণ তাদেরকে উস্কানো হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে তারা ফাঁদে পড়েছিল আর তারা এই জন্য সমানভাবে দায়ী চার নম্বরে গুজরাটের পুলিশ বাহিনী তারা সহজে থামাতে পারত কিন্তু থামায়নি তারাও এজন্য দায়ী আর আমরা রেকর্ড থেকে জানতে পারি বেশিরভাগ জায়গায় হত্যাকাণ্ডগুলো হয়েছিল পুলিশের তত্ত্বাবধানে তদন্ত কমিশন রিপোর্টে আছে। এজন্য তারাও দায়ী পাঁচ নম্বরে গুজরাটের বিচার বিভাগ তারা কোন ব্যবস্থা নেয়নি ছয় নম্বর যে লোকগুলো অন্যায়ভাবে প্রতিশোধ নিয়েছে তারা যে বোমাগুলো ফাটিয়েছে ইসলাম এটা সমর্থন করে না তারাও সমানভাবে দায়ী এই ছয় প্রকার লোকজনই দায়ী তবে আমরা যদি প্রথমটা ঠেকাতে পারতাম প্রথম দিকের অন্যায়গুলো তাহলে এই সন্ত্রাসী আক্রমণটা হতো না আর আমরা জানি যে গত এক মাসে অনেক মুসলমানকেই ভয়রানি করা হয়েছে আর এটা করেছে পুলিশ এখানে পুলিশ বলছে এই ঘটনাটা মুসলমানরাই ঘটিয়েছে এর পেছনে রয়েছে এল ইটি লস্করে তৈবা আমি বলি যদি করতে পারেন তাহলে তাদের ধরে শাস্তি দেন সমস্যা নেই কিন্তু আপনারা এভাবে নিরীহ মুসলমানদের করতে পারেন না মানুষ জড় সখানে সখানেক মুসলিমকে দিনের পর দিন আটক করে রাখা হয়েছে জাস্টিস সুরেশ বলেছেন কয়েকশো মানুষকে আটক করে রাখা হয়েছে আর তাদের আপনজনের ব্যাপারে কিছু জানে না চিন্তা করেন আর সেই হাজার হাজার आत्मयन तैरानी जानी ए पर्यत बन के अफिसियल अरेस्ट करश्चित भाव एजनों अरेस्ट हवा लोकर मध्य सरसरी भावे बोम विस्फोरणे जड़ित नये सबाई अन्य घटन परोक्ष भावे जड़ित जो अपनी आसलिंग धरते चान जो प्रमाण थे को समस्या नहीं कंतु एम ढालाओं मुसलमान दे अस्ट करा अपनारा कि बोझाते जा ीह मुसलमान के मालवानी जड़ा तीन जिज्ञासबिमान जेको लोकते जिज्ञासबाद करम पक्षे तीन चार जन पुलिस लागे जो ठीक मत जिज्ञास करते चान एक पुलिस भय देखे एक जन नरम भाव नोट कर सबकू देखे कम पक्षे तीन जन চারজন না হলে তিনজন লাগবেই ঠিক মতো জেরা করার জন্য এক থেকে দুই ঘন্টার সময় লাগবে বিশেষজ্ঞরা বলবেন চার পাঁচ ঘন্টা লাগতে পারে তারা জেরা করতে পারবে মালিক স্টেশনে কতজন পুলিশ থাকতে পারে একদিনে কতগুলো জেরা করবে দশটা বিশটা ত্রিশটা চল্লিশটা কতগুলো কতগুলো কতজন পুলিশ আছে সেখানে বেশি হলে জন খুব বেশি যদি হয় তারা তিনশোর বেশি লোককে জড়ো করলো সারাদিন তাদের দাঁড় করিয়ে রেখে তাদের ঠিকানা নাম্বার নিয়ে ছেড়ে দিল আপনারা কি বোঝাতে যাচ্ছেন এটা আমার অনুরোধ যে পুলিশের উচিত হবে মুসলমানদের কিছুটা বিশ্বাস করা। বোমা করাস্ফোরণের পরে অমুসলিম কিছু লোক একটা অনুষ্ঠান করেছিল মুসলমান ছিল সেখানে সন্ত্রাস নিয়ে একই রকম তবে অনুষ্ঠানটা করেছিল অমুসলিমরা একই টপিক টপিকটা একটু আলাদা তবে বিষয়টা ছিল একই অমুসলিমরা করেছিল আর তারা আমন্ত্রণ করেছিল দুইজন প্রাক্তন সিনিয়র পুলিশ অফিসারকে বোম্বে থেকে প্রাক্তন একজন মঞ্চে আসলেন আর দোষ দিলেন পাকিস্তানের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য দ্বিতীয় জনে সে দোষ দিলেন ইন্ডিয়ার মাদ্রাসাগুলোকে বক্তৃতায় তিনি বললেন যে মাদ্রাসাগুলো তো থাকা উচিত কম্পিউটার ইংরেজি সমস্যা নেই আমিও একমত কিন্তু যদি বলেন যে ইন্ডিয়ার মাদ্রাসাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অথবা বিচ্ছিন্নভাবে হলেও ইন্ডিয়ার কোন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে তাহলে আমি বলব আপনি মিথ্যে কথা বললেন দুর্ভাগ্যজনকভাবে সেই পুলিশ অফিসার শ্রোতাদের মধ্যে একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন অনুষ্ঠানটি শেষে অফিসারকে বললেন যে আপনি কি আমাকে একটা প্রমাণও দেখাতে পারবেন মাত্র একটা প্রমাণ যে ইন্ডিয়ার কোন একটা মাদ্রাসা ইন্ডিয়াতে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপের সাথে কোনোভাবে জড়িত আছে তিনি বললেন আমি জানি না চিন্তা করেন একজন সিনিয়র পুলিশ অফিসার না জেনেই কেমন একটা মন্তব্য করে ফেললেন আপনারা কি বলতে যাচ্ছেন হিন্দুরা তো এতে করে মাদ্রাসার বিপক্ষে যাবে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যদি সিনিয়র পুলিশ অফিসাররা করেন দেখেন আমি কিন্তু কেয়ারফুল অফিসারের নাম বলছি না কেন কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক আপনারা কি বলতে যাচ্ছেন। আমি এমন কোনো মাদ্রাসার কথা জানি না ইন্ডিয়াতে এই মাদ্রাসাগুলো বিদ্যাপীঠ ঠিক আছে না হয় শিক্ষা পদ্ধতি মানেন না ইংরেজি প্রয়োজন নতুন শিক্ষা পদ্ধতি প্রয়োজন মাদ্রাসা লোকদের সাথে আমিও কথা বলেছি সেগুলোর উন্নতি প্রয়োজন উচ্চশিক্ষা প্রয়োজন ভালো ইংরেজি কম্পিউটার কিন্তু যদি বলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসী কাছে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা বিচ্ছিন্নভাবে তাহলে বলবো মিথ্যা বললেন আসলে হচ্ছেটা কি আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমরা জানি যে কয়েকশো মুসলমানকে আটক করা হয়েছে যখন আটক করা হয় পুলিশ যায় তারপর বাসায় তল্লাশি করে সেখানে তারা কিছু বই পেল জিহাদের উপর প্রমাণ প্রমাণ যে সে সন্ত্রাসী আক্রমণে জড়িত বোম্বে মিডিয়ায় প্রচারিত হয়েছিল যে একই বই মোহাম্মদি রোডের বুক কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে এটা যদি অপরাধ তাহলে বুক বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন একই বই জিহাদ আমি এখানে বলতে চাই আপনারা কি জানেন जिहर कथा बार प्रबगढ़ सब मुसलिम बाड़ी कुरु शरीफ आपनारा बोम्बर सब मुसलमान के अरेस्ट करा कि धर्म एक छात्र हिसे अपने बोलते चाहिए जो आपनारा महाभारत पढ़ें महाभारते कोरोन चे अनेक बेस खुन खनिर कला जो अपनी तुलना करें মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে সে তুলনায় করোনার রক্তপাত অনেক কম ভগবদ গীতা আসলে হল কৃষ্ণের উপদেশ অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ অর্জুন বলছে কিভাবে আমি জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করব। এটা আপনার বাবার ভগবদ গীতার প্রথম অধ্যায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বলল আমি আমার ভাইদের নামেরে নিরস্ত্র অবস্থায় এখানে মারা যাব তখনই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বলল অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে তারপরে আরো কথা আছে এখানে সময় কম আমার ভিডিও টাইপে আছে কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য বল যুদ্ধ করা যদি পেছনের কারণগুলো দেখি আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো ভগবত গীতা আর মহাভারতে আছে কারণ আমি ঘটনা জানি এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ যুদ্ধটা ছিল সত্যের সাথে মিথ্যার যুদ্ধ তারপর ভগবত গীতা আর মহাভারত বলছে যদি তোমাকে যুদ্ধ করতে হয় কোনো একই কথা করোনা বলছে এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা আর আমি যখনই সুযোগ পাই গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি সিনিয়র পুলিশ অফিসার বোম্বে বেঙ্গালোরে ইন্ডিয়ার আর অনেক শহরে আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন বেশি আইপিএস অফিসার উচ্চপদস্থ পুলিশের কমিশনার ডিআইজি আইজি ডিজি ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত চিন্তা করেন আমি যদি এখন মহাভারতের গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে অন্য ধর্মগুলোকে আমাদের বুঝতে হবে আর আল্লাহ আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি পুলিশের সাথেও আমার কথা হয়েছে ইংল্যান্ডে আমেরিকায় বাহরাইনে সৌদি আরবে আরব আমিরাতে আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামের दुर्भाग्यक्रमे इसलाम के तरा चेने शुदूम आंतर्जा मीडिया मध्यमें मीडिया बेपारे तीन बलो बुझतेट केुरेशन जय मुसलमान अरेस्ट आटक रखा तर मानसिक निर्तन हो तर शारिक निर्तन एडभोकेटराज तरह मक्केल जस्टिस सुरेश तरफ निर्तन होगज सही करते हैं जो ता माने एमन की सदा कागजों যদি আপনারা জানেন যে কারা অপরাধী কয়েকজনকে আলাদা করুন তাদের ধরুন যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি আমরা এটার বিপক্ষে না তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন আপনারা কি বোঝাতে চাচ্ছেন চিন্তা করুন জন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি এক হাজার নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন আপনারা ওই দশজন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন আপনারা কি জানেন যে করোনায়ও জিয়াদের কথা বলা হয়েছে আর প্রায় সবগুলি সব মুসলিম বাড়িতেই করোনা শরীফ আছে তাহলে কি বলবেন আপনারা বোম্বের সব মুসলমানকে অ্যারেস্ট করবেন আপনারা কি বলতে যাচ্ছেন আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন মহাভারতে করোনার চেয়ে অনেক বেশি খুনুখুনির কথা বলা হয়েছে যদি আপনি তুলনা করেন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 दुर्भाग्यक्रम इसलम के तरा चेने शुद्म आंतर्जा मीडिया माध्यम पर मीडिया बेपारे तीन बलो बुझतेट आज के जस्टिस सुरेश मुसलमान अरेस्ट कर तरह पर मानसिक निर्तन हो शारिकन एडभोकेटरालें तक्केल जस्टिस सुरेश बे तर निर्तन होगज सही करते हैं जो ता माने एमक सदा कागजों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 ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার তাদের সাথে আমার প্রায় কথা কথাবার্তা হয় আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন জাকির ভাই ডাক্তার জাকির নাই আমি খুব খুশি অবস্থ যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে তখন বলিনি এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে আর তারাও জানে আল্লাহ রসিম আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে আর আমি যখন কাশ্মীরে গেছিলাম আর যেহেতু কাশ্মীরের গভর্নর ছিলেন সাকসেনা তিনি দেখা করতে চাইছেন আমার হাতে একদম সময় নেই অমুসলিম সময় বের করতেই হবে দুপুরে দেওয়াচ্ছিল সময় পেলাম না তাই সকালে গেলাম কাশ্মীরের গভর্নর সাকসেনা তিনি আগে ছিলেন আর্মিতে ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই সম্ভবত কর্নেল মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক আমরা দুজনে काश्मेर अनेक विषय नहीं कथा बेक को बचर पर महाराष्ट्र राजधानी बोम्बे आसलें देखा करते चाहें राजभव डे पाठ गवर्नर बसभवनि देखा करते गलमि डाक्त जश्मी आप लेकारे प्रभाव और आपना के मानुष जो मे चले ची आने आर आसें चाहिए काश्मे टिभने अनुष्ठान करें रेडियो तुष्ठान करें तक हमें प्रश्न कर लो है हमार लेको क्या है पवित्र कुरने जरीह मानुष हत्या करा समर्थन एमक हजरत महमूद सल्ला को हादिस कथा बलाह मानु मारतेम जरा अबिचार करा जानी बोलते मुसलमान प्राय फैलानी शिकार हो पुलिस सबकि पेचने रही है एलई टी लस्कर तयबा तर्क खातिर मिले निल আর পুলিশ এই কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে না হলে এই বোমা বিস্ফোরণ হতোই না এটাও মেনে নিলাম চিন্তা করেন সবাই যদি লস্করে তয়বের সাথে জড়িত থাকে আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন সঙ্গে সঙ্গে রিক্রুট কি পুলিশও লস্করে তয়বাকে হেল্প করছে দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা আপনারা কি বোঝাতে যাচ্ছেন। চিন্তা করুন ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক লোকজন বিশ্বাস করা অপরাধীদের ধরাটা খুবই কঠিন বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁত ভাবে একেবারে এর পেছনে দক্ষ লোক ছিল পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন আপনাদের অবস্থা বুঝতে পারি কিন্তু তার অর্থ না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন মেনে নিলাম কিন্তু হাজার হাজার আপনারা এখানে কি বোঝাচ্ছেন আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে দুই তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তার বেশি না আমাদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে এখানে মূল কারণটা কি আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে তারা কিভাবে সন্ত্রাস থাকাবে जो अपनी श्रद्धा पे चान अंत श्रद्धा करो पुलिस अफसारेट और लयर तक भलो पुलिस अफसर आज विपद पड़ने सहाय पुलिस अफिसर आसो मानु विपद पड़ने सहायु साधारण दाड़ी आड़ी रेखे क्या आपनी पैंट पड़े गोड़ाल ऊपरे एभवे पड़े क्यों माथा टुपी आरकम को नियम आज सन्सी दाड़ी थकते हैं तरा पैंट पढ़े गोड़ाल ऊपरे माथा टुपी তাহলে তো আমি এক নম্বর সন্ত্রাসী এই যে প্যান্ট পরে গোড়ালির উপরে আমার মাথায় টুপি মুখে দাঁড়ি আপনারা কি বোঝাতে যাচ্ছেন। আপনাদের আসলে জানতে হবে ইসলাম ধর্মটাকে আপনাদের বুঝতে হবে একই কথা আমি চাই পুলিশের কেউ ভুল বুঝুক আমাকে আমি মুসলমানদের বলি যে নিরীহ মানুষকে মারা অন্যায় অনেক মুসলমানই আমার সাথে একমত নয় কোরআন এটা নিন্দা করে আমাদের নবীজিও নিন্দা করেন নিরীহ মানুষ হত্যা করার কোনো যুক্তি আপনি পাবেন না আমি সত্যি কথাই বলবো আর একই সাথে আমি সত্যি কথা বলবো পুলিশকে উদ্দেশ্য করে আশা করি তারা এই অবস্থাটা বুঝবে আর জুলিও রবের কথা অনুযায়ী ওনার লেখাটা হিন্দুস্তান টাইমে ছাপা হয়েছিল সম্ভবত নয় সেপ্টেম্বরের কাগজে তিনি বলেছেন যে যত বেশি নিরপরাধ লোককে অ্যারেস্ট করা হচ্ছে সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই কমে যাচ্ছে যত বেশি নিরীহ লোককে অ্যারেস্ট করবেন আসলে অপরাধীদের ধরতে পারার সম্ভাবনা ততটাই কমে যায় দুই সালের দোসরা সেপ্টেম্বর বোম্বের পুলিশ কমিশনার এ এন রায় একটা ভালো কাজ করেছিলেন তিনি প্রায় সখানেক মুসলিম নেতাদের একটা চিঠি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তদন্ত নিরপেক্ষভাবে হচ্ছে মুসলিমদের হয়রানি করা হচ্ছে না আমিও ওনার একটা চিঠি পেয়েছি তিনি আরো বলেছেন যদি আমাদের কিছু জানার থাকে প্রশ্ন থাকে তাহলে যেন তার সাথে কথা বলি আলোচনা করি এটা আসলে ভালো পদক্ষেপ চিঠিটা কয়েকদিন লেগে এসেছে সম্ভবত এক সপ্তাহ আগে আমি আশা করি এটা যেন শুধুমাত্র লোক দেখানো না হয় নিরীহ মুসলমানদের জন্য আসলেই হয়রা নিশ্বিকার হতে না হয় আপনারা যদি সত্যি বিশ্বাস অর্জন করতে চান তাহলে চেষ্টা করুন যেন মুসলমানদের বিশ্বাসটা অর্জন করা যায় আর একমাত্র তখনই আপনারা আসলে অপরাধীদের ধরতে পারবেন আর যদি অপরাধীদের ধরতে পারেন তারা যেই হোক অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত আমরা জানি যে কর্তৃপক্ষ তারা আমাদের বলে যে কেন বেশিরভাগ মুসলমানদের ধরা হচ্ছে এখানে তারা যুক্তি দিয়েছিল যে যদি আমরা ভালোভাবে দেখি যে পাঞ্জাবে সন্ত্রাসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ তারা হলো শিখ উলফার ক্ষেত্রে আসামে বেশিরভাগ লোক হিন্দু তামিলনাড়ুতে এল টি টি ই তারাও হিন্দু আর একইভাবে বোম্বে কারণ আমরা বেশিরভাগ মনে করি যে এখানে পাকিস্তান আর কাশ্মীর আছে তারা হবে মুসলিম তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম যদি পাঞ্জাবে কোনো সন্ত্রাসী আক্রমণ হয় পাঞ্জাবের বেশিরভাগ মানুষ হল শিখ তাই শিখদের অ্যারেস্ট করা হবে সেটাই স্বাভাবিক আসামে বেশিরভাগ হিন্দু তাই হিন্দু অ্যারেস্ট হবে সেটাই স্বাভাবিক তামিলনাড়ুতে বেশিরভাগ হল হিন্দু এখানেও হিন্দু অ্যারেস্ট হবে স্বাভাবিক বোম্বে এখানে বেশিরভাগ মানুষকে মুসলমান মুসলমানরা এখানে সংখ্যালঘু তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে যদি আপনাদের মনে হয় যে কাজটা করেছে কাশ্মীর বিদ্রোহীরা যদি আপনাদের কাছে প্রমাণ থাকে আমাদের কোনো আপত্তি নেই তবে আপনি কি ভাবেন এল টিটি বোম্বে আসতে পারে না উলফারাকে আসতে পারে না বোম্বে শিখরা আসতে পারে না বোম্বে আপনারা বলতে পারেন না এই কাজটা অবশ্যই মুসলমানদের আপনারা বলতে পারেন সম্ভাবনা বেশি আর যদি প্রমাণ করতে পারেন আমরা মেনে নেব আপনাদের বলতে চাই যে অপরাধীদের শনাক্ত করুন যারা জন্য দায়ী তাদের ধরে শাস্তি দিন তবে হাজার হাজার নিরীহ মুসলমানকে হয়রানি করবেন না আমাদের কাছে অনেক রেকর্ড আছে মহারাষ্ট্রের রিপোর্ট অনুযায়ী এই কয়েক মাস আগে ষোলো জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা একটা উগ্রবাদী হিন্দু দলের সদস্য তারা তিনটা মসজিদে বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিল এর একটা হয়েছিল পারমণির মসজিদে আরেকটা জানলার মসজিদে আরেকটা পুনাতে তিনটা আর কিছুদিন আগে ছয় এপ্রিলে এক জায়গায় ভুলক্রমে একটা বোমা বিস্ফোরিত হয় ভুলক্রমে কিছু লোক বোমা বানানোর সময় সেটা ফেটে যায় মারা যায় চারজন লোক আর আহত হয় এগারো জন যখন তদন্ত করা হল তখন দেখা গেল এই লোকগুলোর অনেকেই সেই উগ্রবাদী হিন্দু দলের সদস্য আর পুলিশ জানতে পারলো যে প্ল্যানটা ছিল তারা মসজিদ আক্রমণ করবে শিখদের ছদ্মবেশে ঘটনাটা কয়েকদিন আগে। আর তখন মুসলমান আর শিখদের মধ্যে একটা গোলমাল চলছিল একটা শিখ মেয়ে আর একটা মুসলিম ছেলে বিয়ে করেছিল আমি অস্বীকার করছি না এই তো কয়েক মাস আগে শুক্রবারে আটই সেপ্টেম্বর চারটা বোমা ফেটেছিল মালেগাঁওতে একটা ফেটেছিল মসজিদের সামনে আর একটা কবরস্থানের সামনে এখানে পঁয়ত্রিশ জন মুসলমান মারা গেছে আর আহত হয়েছে একশো জনের বেশি মুসলমান আবারও প্রধান সন্দেহভাজন এলইটি হতে পারে তবে প্রধান নয় চিন্তা করুন এটা আসলে একটা খেলা এটা হল একটা নামের খেলা যদি আপনি আমেরিকায় যান সেখানে আছে আলকায়েদা আর এখানে হল এল আমি একটা খবর দেখেছিলাম ডিএনএ পত্রিকায় ৬ সেপ্টেম্বরে ভদ্রলোকের নাম হল জোসেফ তিনি বলেছেন যে পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলেন যে খুব বেশি কাদা ছোড়াছড়ি করলে সমস্যার সমাধান হয় না আসলে অপরাধীও কখনো ধরা পড়ে না আপনারা ঠিকভাবে তদন্ত করুন যদি তাদের ধরতে পারেন তাহলে তাদের শাস্তি দিন তারা যেই হোক না কেন তারা হোক মুসলিম বা অমুসলিম তারা হোক কাশ্মীরি বিদ্রোহী অথবা পাকিস্তানি হোক উলফা অথবা এলটিটি যদি প্রমাণ হয় তারা জড়িত ছিল অবশ্যই শাস্তি হওয়া উচিত আমি এখানে কোনো সন্ত্রাসী কাজকে সমর্থন করছি না একেবারেই না তবে আপনাদের সবার আগে যে জিনিসটা করা উচিত বুঝতে হবে এই তদন্তগুলি হওয়া উচিত নিখুঁত দেশের মানুষকে বিশ্বাস করাতে হবে এসবের পেছনে আরেকটা কারণ হল মিডিয়া বিশেষ করে সেই মিডিয়া যেটা নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা এদের ব্যাপারে সাবধান হতে হবে আর এই মিডিয়া সময় যেটা করে সাদাকে কালো দিনকে রাত বানায় নায়ক ভিলেন আর ভিলেন কে নায়ক এটা তারা প্রায় করে থাকে আমার ভিডিও ক্যাসেট দেখবেন এর অনেকগুলো উদাহরণ দিয়েছি তবে ইন্ডিয়ায় আমাদের ভাগ্য ভালো যে এখানে জনপ্রিয় মিডিয়াগুলো পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে না আর আমরা দেখি যে এই মিডিয়া সত্যি খবরটা আমাদের জানাচ্ছে হতে পারে সেটা গুজরাটের রায়ট তিরানব্বই সালের বোম্বে রায়ট অথবা আজকেও নিরীহ মুসলমানরা হয়রানের শিকার হচ্ছে এখানে মিডিয়া বলতে নিউজ পেপার টিভি চ্যানেল তারা আমাদেরকে সত্যি খবরটা জানিয়ে আসছে কোথায় কি ঘটছে একেবারে পুরোটা না মাঝে মাঝে তারা এমন খবর প্রচার করে যেটা খুব চাঞ্চল্যকর এমন খবর পেলে তারা চেক না করে চালিয়ে দেয় চাঞ্চল্যকর খবর ছাপিয়ে দাও তবে সামগ্রিকভাবে আমাদের মানতে হবে যে আমাদের মিডিয়া এখনো সৎ আমি মুসলিম মিডিয়ার কথা বলছি না অমুসলিম মিডিয়ার কথা বলছি আমরা এখানে জানি যে মিডিয়া সৎ আর তারা খবরটা সত্যি জানায় তবে সাবধান থাকতে হবে ওই মিডিয়ার ব্যাপারে যেটা পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে আর আমি যদি আপনাদের ইন্ডিয়ার বিচার বিভাগ সম্পর্কে বলি ইন্ডিয়ার সাধারণ মানুষ বিশেষ করে মুসলিম ভিক্টিমরা ইন্ডিয়ার বিচার বিভাগের উপর আমাদের আস্থা আছে তবে কিছু মানুষ বলে সেখানেও খারাপ লোক আছে তারা বিচার বিভাগের কলঙ্ক তবে সামগ্রিকভাবে আমরা জানি বেশিরভাগ বিচারক তারা ন্যায়পরায়ণ আর তারা সৎ শুধু আশা করব যেন এই মানুষগুলোকে পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ না করে আমি যতদূর জানি বেশিরভাগ জজেরাই পলিটিশিয়ানদের কথায় তেমন প্রভাবিত হয় না যদি কখনো এই পলিটিশিয়ানরা ইন্ডিয়ার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা শুরু করে তাহলে আল্লাহ আমাদের রক্ষা করুন তবে এখনো আমরা বিচার বিভাগের উপর আস্থা রাখি আর সবশেষে আমাদের বুঝতে হবে যে আমরা যেহেতু জানি যে সন্ত্রাসের পেছনে কারণটা হলো অবিচার কারণটা হলো একটা বিশেষ গোত্রের মানুষের উপর অত্যাচার করা এটাকে বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করতে হবে আমি আগেও বলেছি এক নম্বর পলিটিশিয়ানদের সৎ হতে হবে ন্যায় হতে হবে ভোট ব্যাংক নিয়ে তাদের করা চলবে না অন্যায় করা তারা যদি হয়। হতে পারে তারা কোন ইন্ডিয়ার সাধারণ জনগণ তাদের উচিত হবে না পলিটিশিয়ানদের উস্কানিতে মেতে ওঠা আর উস্কানিতে মেতে উঠে মানুষকে হত্যা করা তিন নম্বর পয়েন্ট যে পুলিশ সৎ হতে হবে ते न्यायान होते क्षतिग्रस्त है से मानुष के पुलिस रक्षा करें तलिटिशियान हाथ पुतुल तक ट्रांसफार करा क्यु जदि सब पुलिस अफिसार सत् नतून जो पुलिस अफिसार आसने तक पलिटियन की जो पुलिस बाहन प्रत्येके আমি সবাইকে দোষ দিচ্ছি না আমাকে ভুল বুঝবেন না আমি জানি তাদের বেশিরভাগই সৎ ভালো থাকতে চাই কিন্তু সবসময় পলিটিশিয়ান তো চাপার মুখে থাকে আর ভয়ে থাকে তাদের কখন ট্রান্সফার করা হবে হয়রানি করা হবে কিন্তু পুরো পুলিশ বাহিনী বসে যদি একসাথে সিদ্ধান্ত নেয় আমরা সৎ থাকব। আমাদের ট্রান্সফার করা হলে নতুন যে আসবে সেও সৎ হয়ে যাবে আর এরকম করলে বেশিরভাগ সমস্যা অবিচার বন্ধ হয়ে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় অন্য নিরীহ মানুষকে তারা হত্যা করতে পারে যদিও সেই মানুষগুলো তাদের উপর যারা অত্যাচার করছে সেই একই গোত্রের মানুষ এসব মেনে চললে এটা নিশ্চিতভাবে বলা যায় যে অফিসার বন্ধ হবে আর তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা দেশ হবে এটা বলা হয় যে আগামী দুই সালের মধ্যে ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে যদি ইন্ডিয়ার হিন্দু মুসলমানেরা আমরা একসাথে থাকি যদি অন্যকে ভালোবাসি পাশাপাশি থাকি আমাদের মধ্যে পার্থক্য থাকবে পার্থক্যগুলো না হয় থাকুক এই পার্থক্য নিয়েই থাকব। তবে একে অন্যকে ভালোবাসব সবাই শান্তিতে থাকবো পাশাপাশি থাকবো আবার ইন্ডিয়া সুপার পাওয়ার হবে একবার মহাত্মা গান্ধী বলেছিলেন যদি ইন্ডিয়াকে উন্নত করতে হয় তাহলে ইন্ডিয়ার দরকার একজন সৌর শাসক যিনি হজরত ওমর রাজিয়াল্লাহ তাল মতো সৎ এবং ন্যায়পরায়ণ মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা তিনি বলেছেন ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো হবে যদি একজন সৈরশাসক আসে যিনি হজরত ওমর রাজি আল্লাহতাল মতো তিনি একজন সব মানুষ ছিলেন কেউ সুবিচারের জন্য আসলে তিনি দেখতেন না সে মুসলিম না অমুসলিম সুবিচার চাইলে সুবিচার করেছেন এজন্য তাকে বলা হত আল ফারুক যে ব্যক্তি সত্য থেকে মিথ্যেকে আলাদা করে আমার লেকচারের শুরুতে পবিত্রকরণের সুরা ইসলার একাশি নম্বর আয়াতটি আমি বলেছিলাম যে পারমাণবিক বোমা আরববাসীদের হাতে চলে যাবে তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে এটা পড়েছে সেই দিন যেদিন মহানব ইসালিস্লাম জন্মগ্রহণ করেন ও আখেরে দেওয়া theism is, a, is a, not the monopoly of any religion it is not এই বক্তিতা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আমাদেরPostConstruct পর্ব থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন প্রথমে আমি অনুরোধ করব মহিলাদের মধ্য থেকে কাউকে প্রশ্ন করার জন্য উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম প্রীতি আপনার কাছে আমার প্রশ্নটা হলো আপনি আপনার বক্তৃতায় বললেন যে ওসমা বিন লাদ আমরা সন্ত্রাসী বলতে পারি না যেভাবে বিবিসি আর সিএনএন এই খবর প্রচার করছে কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো গুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি একই চ্যানেল থেকে এই খবরটাকে আমরা বিশ্বাস করব নাকি করব না থ্যাংক ইউ স্যার বোন আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আমি বলছি যে আমরা যখন ওসামাবি লাদানের কথা বলছি তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী এটাতে বিশ্বাস করব না কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করবো কিনা এই জন্য বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম হল শাম শাম সুনার আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি चा आज अपन लेकर शुनेशार भाषा हारिय फेले मन भारत हिन्दू और मुसलमान एक हर जन किस मन तीन गत दस बारो बचर धरे क्यों अपने मुख्यकोई भारत बस्ती जरा थे, थे ता ग्राम बोम्बे रूटि रुजिर এই গোষ্ঠীগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও এখন এই অপছন্দগুলোকে দূর করার জন্য আপনার কি মতামত ইন্ডিয়াতে হিন্দু ও মুসলমান ধর্মের লোক কিভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারবেন ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এই ব্যাপারটাতে আমার মতামত কি যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে পারব কিভাবে তাদের একত্রিত করতে পারব এর উত্তরে আমি বলবো। আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্যগুলো নিয়ে আমি বোম্বে লেকচার দিয়েছি চেন্নাইতেও লেকচার দিয়েছি ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে বোম্বে এসেছিল বিশ লোক চেন্নাইতেও তাই আর অন্যান্য জায়গাতেও একই অবস্থা ছিল অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই জাকির একজন হিন্দু আমাকে বললেন আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত চল্লিশ বছরের জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো চার ঘন্টা জানতে পারলাম আমি এক্ষেত্রে কোরআন মেনে চলি যেটা আছে সুরা আল ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে এসব সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই প্রথমটা কি আল্লাহ আমরা এক আল্লাহর উপাসনা করি আমাদের বুঝতে হবে আর এটা কখনোই মনে হয় না যে হিন্দু ধর্ম একই জিনিস ইসলাম ধর্ম একই জিনিস খ্রিস্টান ধর্ম একই জিনিস এই কথাটা ঠিক না হিন্দু কোনো পণ্ডিতকে মুসলমান হতে বললে তিনি হবেন না কোনো মুসলমানকে খ্রিস্টান হতে বললে তিনি হবেন না খ্রিস্টান যাকে হিন্দু হতে বললে তিনি হবেন না একই জিনিস কোথায় এগুলো মোটেই এক নয় আমাদের মানতে হবে বেশ কিছু পার্থক্য আছে তবে কিছু সাদৃশ্য আছে আসুন আমরা সবাই অন্তত সাদৃশ্যগুলো মেনে নেই পার্থক্যগুলো থাকলো আমি যেটা বলি যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবদ গীতা হতে পারে বেদ হতে পারে উপনিষাদ বাইবেল কোরআন আসুন সাদৃশ্যগুলো দেখি পার্থক্যগুলো নিয়ে আলোচনা পরে করব আমরা তবে যে কথাগুলো একই আসলে আমরা সবাই সেগুলো মেনে চলি আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি অনেকগুলি এই জন্য আমার ভিডিও ক্যান্সার্ট দেখতে পারেন আর আমাদের মধ্যে অনেক এই ব্যাপারটা জানে না মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না অনেক মুসলমান প্রতিবাদ করেছে হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য যেন আমি আজে বকছি হিন্দু আর মুসলমান একই অসম্ভব কিন্তু তারা যখন আমার লেকচার শুনলো তখন বিস্মিত হলো যারা তর্ক করতে এসেছিল তারা সে কথাগুলো মেনে নিল আর অনেক হিন্দু সেখানে ছিল আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে তার প্রথম কথাটা হলো আল্লাহ আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ এটাই সবচেয়ে বড় মিল এখানে আর উদ্ধৃতি দেওয়া যায় বেদের উদ্ধৃতি দেওয়া যায় ভগবত গীতার উদ্ধৃতি যায় এটা আছে ছন্দীয় উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদ নেই এছাড়া উপনিষদের সংস্কৃত উদ্ধৃতি তার মানে সর্বশক্তিমান স্রষ্টার কোন মা তার কোন মালিক নেই এছাড়াও আপনারা দেখতে পাবেন এটা আছে স্বে সূত্র উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদেমাস্তি সর্বশক্তিমান স্রষ্টা তার কোন প্রতিকৃতি নেই তার কোন প্রতিমা নেই কোন ফটোগ্রাফ নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই একই কথা বলছে দেখবেন সেখানে একটাই তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করেছিল জাকির ভাই বন্দামতন শব্দটা এটা সম্পর্কে আপনার মতামত কি এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে আমি বললাম মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি আগে বলি হিন্দু ধর্ম কি বলে তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি আমি বললাম বেদের পণ্ডিতরাও বলবেন বেদে বলা আছে যে স্রষ্টার কোন প্রতিমা নেই তাই আপনি যখন বলছেন বন্দে মাতারম অর্থাৎ এই দেশ আপনার মা তাকে স্রষ্টা বলছেন এখানে পণ্ডিত লোক আমি সাধারণ মানুষের কথা বলছি যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না তবে পন্ডিত কাউকে জিজ্ঞেস করেন তিনি বলবেন বন্দে মাতরম আর বেদের কথা পরস্পর বিরোধী কারণ বন্দে মাতরম কম করে হল তিন জায়গায় বলছে আমি তোমার সামনে নতজন হই আমি তোমাকে পূজা করি আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পন্ডিত তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পূজা করা নিষিদ্ধ আপনারা দেখবেন ভগবত গীতার সপ্তম অধ্যায়ের বিষ অনুচ্ছেদে আছে মূর্তি পুজো করা সম্পূর্ণ নিষেধ তাই হিন্দু ধর্ম গ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন পান্ত হিসেবে বিশ্বাস করে তবে বেদ কিন্তু বলছে একজন সৃষ্টের কথা এছাড়াও বন্দে মাতারম আমি তোমার সামনে নতজন হয়ে পূজা করছি একটু আগে যে উপনিষদ থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্ম অনুযায়ী বারোটা লাইনে আমাদের আপত্তি আছে তিনবার বলা হয়েছে বন্দে মা যার অর্থ তোমার সামনে নত যেন হই তিনবার বলা হয়েছে এই দেশ আমার মা তিনবার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব তিনবার হয়েছে এদের স্বর্গীয় দেশের হাসির কথা স্বর্গীয় হাসির কথা দেশকে বলা হচ্ছে লক্ষ্মী বলা হচ্ছে দুর্গা এই সবকিছু কর আমরা মুসলিমরা দেশকে ভালোবাসি কিন্তু সর্বশক্তি আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না এমনকি আমাদের মা যে মা আমাদের নয় মাস গর্ভে ধারণ করেছেন আমরা মাকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু মায়ের সামনে নত যেন হই না আমাদের নিজেদের মা যে ব্যক্তিকে আমরা আল্লাহ সোমান তালার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি ভালোবাসি তিনি হলেন মোহাম্মদ সাল্লাম এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নত যেন হই না বন্দা মাতরাম এই গানটা গাওয়ারকে আসলেই কোনো প্রয়োজন আছে এটা পলিটিক্যাল গেম পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন আঠারোশো সালে আর এটা ছাপা হয় আঠারোশো সালে তাহলে একশো বছর আর সাতই সেপ্টেম্বর কোথেকে আসে এই ভুলটা করে এছাড়াও সৌদি আরবের যে মুসলমান আছে সে তার দেশ সৌদি আরবের কাছে নত যেন হয় না যে মুসলমান পাকিস্তানে থাকে সে পাকিস্তানের কাছে নত যেন হয় না এটা শীত তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না এটা আমাদের ধর্ম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন আমরাও দেশকে ভালোবাসি যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে হব না এই প্রশ্নটা আসলে করেছে আমার একজন অমুসলিম বন্ধু ঠিক আছে আপনি প্রশ্ন করেন আসসালামালাইকুম স্যার আমার নাম সাইক আমি ম্যানেজমেন্টের ছাত্র আমার প্রশ্নটা হল আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে আর আমরা কি কথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে ধন্যবাদ স্যার ভাই আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কি না আমি আমার লেকচারে আগেও বলেছি যে কারণটা হলো অবিচার নিরাপত্তাহীনতা নয় নিরাপত্তার অভাব একটা অংশ হতে পারে তবে আসল কারণটা হল অবিচার অবিচার আর কোন বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা আপনি যদি গতকালের সানডে মিডের খবরটা পড়ে থাকেন নাইন ইলেভেন উপলক্ষে লেখা একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হল অবিচার আর কোন গোত্রের উপরে অন্যায় করা আর তিনি বোম্বে কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরা এই বোম্বে বিস্ফোরণটা ঘটিয়েছে কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি তার মত অনুযায়ী কাশ্মীরা যুদ্ধ চায় না তারা শান্তিপ্রিয় মানুষ তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন তিনি বলেছেন তিনি তিনি উপদেশ দিয়ে বলেছেন এখানে অপব্যবহার করা হচ্ছে আর সেজন্য তারা যুদ্ধ করছে ঠিক প্যালেস্টাইনেও তারা যুদ্ধ করছে কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের উপর অবিচার করা অথবা কোন অন্যায় করা তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে প্রতিশোধ নিচ্ছে আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো উদাহরণস্বরূপ ভগৎ সিং তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন ব্রিটিশ সরকার তাকে বলল টেরোর আমরা বলি মুক্তিযোদ্ধা আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন তারপর আপনি বলবেন সন্ত্রাসী না। তাই বললাম সন্ত্রাস শব্দটা অনেকগুলো অর্থ আছে অনেকগুলো সংজ্ঞা আছে এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে ইতিহাসের কারণে বদলায় তাই ব্রিটিশ সরকার যে লক্ষ্যে বলছে সন্ত্রাসী আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা আর এইভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোন গোত্রের উপর অত্যাচার করা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন স্যার আপনার কাছে আমি খুবই বেসিক একটা প্রশ্ন করব আমি বিশ্বাস করি যে আপনিও বললেন সন্ত্রাস হল অন্যায়ের যুদ্ধ রাইট আমি আরো মনে করি সরকারের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ কোন মানুষের সাথে যদি অন্যায় করা হয় তাহলে সেই মানুষ প্রতিশোধ নিতে গিয়ে অন্য মানুষকে হত্যা করে সে তার সাথে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তবে আমি বিশ্বাস করি মানুষ প্রতিশোধ পরায়ণ আমার অবস্থাও যদি গুজরাটের মতো হতো তাহলে সে যা করেছে আমিও তাই করতাম ছাড়া আমি কি করতে পারি পুলিশের উপর আস্থা নেই আদালতে গেলে দশ বছর লেগে যাবে তাহলে একজন সাধারণ মানুষ সেখানে কি করবে যদি অত্যাচার করা হয় আমার মতো সাধারণ মানুষকে আপনি কি উপদেশ দেবেন যদি আমার সাথে হয়। আমি আপনার সাথে একমত আপনি যেটা বলেছেন সেটা যদি আপনার আর আমার হয় যদি দেখি আমাদের আপন যদের চোখের সামনে হত্যা করা হচ্ছে আমাদের মা বন্ধু ধর্ষণ করা হচ্ছে ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে তখন কি করবেন আমি একমত যে আপনিও এই কাজই করবেন একজন সাধারণ মানুষ এই কাজই করবে এটাই স্বাভাবিক যদি না আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে আমি আপনার সাথে একমত নিরানব্বই পার্সেন্ট মানুষ যদি তারা চুরি না পড়ে মেয়েদের মতো যদি চুরি না পড়ে থাকে তাহলে সেটাই স্বাভাবিক প্রক্রিয়া যদি না সেই লোক আল্লাহর উপর বিশ্বাস করে এমনকি আমিও একই কাজ করতাম যদি না আমি কোরআনকে জানতাম যদি না আমি জানতাম কোরআন এটাকে অন্যায় বলেছে কারণ যদি আমি নিরীহ মানুষকে হত্যা করি তাহলে আমিও সেই লোকের মতোই কাজ করতাম যে আমার উপর অন্যায় করেছে যেহেতু কেউ একজন আমার উপর অন্যায় করেছে তার অর্থ এই না যে আমি নিরীহ মানুষকে হত্যা করব। কেউ আমার ঘরে ডাকাতি করলে আমি আরেকজনের ঘরে ডাকাতি করতে পারি না যদি আমি অপরাধীকে ধরতে পারি আর প্রমাণ করে শাস্তি আলাদা কথা क्योंकिीह हो मानूष को के हत्या करते निीह मानूष केत्या करते उपायबाण करमणगुलर जे लोकगुलो दायी होते गुजराटे बोम्बे रायट अथवा पलिटिशियन पुलिस अथवा जरा मारा गए अथवा जेलगुल्लो बोमा फाटी पृथ्वी तरफ विचार ना রোজ কেয়ামতের দিন আল্লাহ তাদের শাস্তি দেবেনি আমরা মুসলমানরা বিশ্বাস করি একশো পঁচাশি দিন যেহেতু আমরা মানি যে এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা এটাই আমরা মানি যদি এখানে কিছু করতে না পারি তাহলে আল্লাহর কাছে ছেড়ে দেব তিনি বিচার করবেন কেয়ামতের দিন আল্লাহ তাদের অবশ্যই শাস্তি দেবেন যদি আমরা আজকে হিটলারকে ধরি তাকে আপনি কি শাস্তি দেবেন ষাট লক্ষ মানুষ হতে তাকে কি শাস্তি দেবেন তাকে একবার মারতে পারেন বাকি উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শো জন লোকের কি হবে পবিত্র কূরণের সুরানিসার ছাপ্পান্ন নম্বর আয়াতে আছে যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে দযোগের জন্যগ্ধ করিব। আর যখনই তাদের চামড়া দগ্ধ হইয়া যাইবে আবার নতুন চামড়া দান করব যাহ তারা শাস্তিভোগ করিতে পারে বিজ্ঞান বলে মানুষের শরীরে পেন ডিসেপ্টর আছে তাই আল্লাহ বলেছেন যে রোজকে আমাদের দিন তাদের চামড়া আগুনে পোড়ানো হবে আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা যন্ত্রণাটা বুঝতে পারে যদি আল্লাহ চান তিনি হিটলারকে ষাট লক্ষবার মারতে পারেন আমরা সেটা পারি না তাই আমরা এই বিচারের ভার আল্লাপর ছেড়ে দেব সর্বশক্তিমান আল্লাহর কাছে আমাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আমাদের কাছে ড জাকিরের উদ্দেশ্যে অনেক প্রশ্ন এসেছে এমন প্রশ্ন ছিল যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়েছে কিনা জিহাদ আর সন্ত্রাস এমন অনেক প্রশ্ন ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এইসব প্রশ্নের উত্তর ড জাকিরের মুখে শুনতে পাব এই অনুষ্ঠানটি করতে পারার জন্য আল্লাহ তালাকে ধন্যবাদ জানাই উপস্থিত শ্রোতাদেরও ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আমাদের অতিথিদের যারা অনেক আগ্রহ নিয়ে এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করলেন সবাইকে অনেক ধন্যবাদ জাদ আসসালাম